বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নীনন্দি শ্রী নন্দ নন্দ নন্দন বন্দে গোপীজন বঞ্ছাশ কি পতি পাবুনেভ্য বৈষ্ণবেম নং হেতিরহং বন্দে পরমন্দমহ বৃন্দ তুলসী দেবশিপে দেবী সমো ন নারায়ণ নমস্ত নরতম দেবীং সরস্বতি সংকৃষ্ণ কথোপদেশ গৌরী পদা গুর্ভক্ত ভক্তি প্রমদা খরে ধৈর্য সদা পিভ্নমীষ্ট দোহম তেথম শিব বিশে নুত শরণ্য ভেত বন্দে মহাপুষ তে চরিদ ত্যাক্তুস্তজ্জ সুশি তাজ্য লক্ষ্য ধর্মীষ্ট বচসা জদগা দিদি বধাবধ বন্দে মহাপুষকে চরার পাদ প্লবনকি ছটা বিসুত্রদর্শি পূর্ণাগর সাগর সারমূরি সারাধিকা কৃপা কর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ সৈতাধর শিবসি গৌরভক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদানন্দ সৃয়দ্বৈতগদাধর শিবাস গৌরভক্তবিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে র আজানুম্বিতভুজৌ কনকু সঙ্কেত গমলাশাবরজ বর যুগর্মপাল বন্দেগৎপ্রিয় করুণা ভূতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে র বংশী বিভূষিতকরাদ নবনি যদা পিতাম্বরা দূর বিব ফ ধর পূর্ণেন্দর মুখা দরবিদ কৃষ্ণা পরম কিমপম জষ্ম কিমি তত্তমে বংশী বিভূষিতক পীতা ধর ফ ধরো পূর্ণে সুন্দর মুখাধর বিদ কৃষ্ণাৎ পরম কিমপিতৃষ্ণাথ পরম কিমপিতি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুবার জানিয়েছেন যে আমাদের এই মাত্র কয়েক দিনের জীবনে আমাদের এই মাত্র কয়েক দিনের জীবনে আমরা কি চাই এবং কি চাই না তার একটা ফাইনাল সেটেলমেন্ট হওয়া দরকার আমরা কি চাই এবং কি চাই না তার একটা ফাইনাল সেটেলমেন্ট যতক্ষণ পর্যন্ত চাওয়া পাওয়ার চলবে ততক্ষণ পর্যন্ত নাগরদলায় ভ্রমণ বন্ধ হবেন আব্রহ্মা লোকা পুনরাবর্তাহা অর্জুনা সমস্ত আব্রহ্মনা লোকা সমস্ত লোক যত আছেন ব্রহ্মা থেকে আরম্ভ করে কীট পতঙ্গ সব সমস্ত ভ্রাম্যমাণ অবস্থায় রয়েছেন এটা সুখকর অবস্থা নয় বাস্তব বুদ্ধিমান ব্যক্তি এই সংসারিক সুখকে সুখ বলে মনে করবেন না তারা এই সংসারের মধ্যে ক্ষণভঙ্গুর এই সংসারের মধ্যে বিভিন্ন তাত্ত্বিক দর্শন করবেন যাতে অথাত অথাত ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা এটা যেন উদিত হয় বাস্তবিক জীবের সৌভাগ্যের সূচনা ঠিক এই জায়গা থেকে যখন থেকে জীব জিজ্ঞাসা করেন মনে মনে যে ব্যাপারটা কি এই যে আমার দৃশ্যমান জগতে আমার আত্মীয় পরিজন সবাই একে এককে চলে যাচ্ছে আমিও আস্তে আস্তে মৃত্যুর দিকে এগোচ্ছি এর পরে কি কিছু নেই আর এই জন্যেই কি আমি সারা জীবন লড়াই করলাম এই সমস্ত প্রশ্নগুলো তাদের মধ্যে জেগে ওঠে যেটা ত্রিদ্বী ভিক্ষু প্রসঙ্গে যে এগারো স্কন্ধে ভগবান বলেছেন সেগুলো আলোচনা করা হবে সেখানে তার ষষ্ঠী বছর অতিক্রান্ত হয়েছে সেখানে তার মধ্যে এমন একটা নির্বেদ উপস্থিত হল তখন সে নির্বেদ উপস্থিত হল কি কারণে বলছেন যে সমস্ত বস্তুগুলোর পথে সে আস্থা রেখেছিল জীবনের এটাকেই ভেবেছিল এটি স্ট্যাবিলিটি এটাই ওদের পারমানেন্ট স্যালিউশন জীবনে আপনাদের কোনো পার্মানেন্ট স্যালিউশান বলে কিছু নেই শিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন আপনারা আপনাদের জীবনে যে কোনো বন্দোবস্তই করুন ব্যাংকে টাকা রাখুন পোস্ট অফিসে টাকা রাখুন যে কোনো জায়গায় যে কোনো কোনোভাবে আপনি আপনি ব্যবস্থা করুন নিজের জীবনকে স্বচ্ছন্দে পরিচালনা করবার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম করুন কিন্তু আপনাদের যে কোনো ব্যবস্থায় জেনে রাখবেন সমস্ত অস্থায়ী ব্যবস্থা আনস্টাবল যে কোনো সময় এগুলো বিধ্বংস হয়ে যাবে কেউ বুঝতে পারেনি যে আজকে সঙ্গে সঙ্গে সুনামি হবে আমার সমস্ত ফ্যামিলি আমার বাড়ি আমার ঘর সমস্ত ধুইয়ে মুছে চলে যাবে কল্পনা করতে পারেন সেই আশা নিয়ে সে এতদিন কষ্ট করেনি সে আরামে বিশ্রাম ছিল। এরকম ভাবে দেখা যায় কালের করাল গতিকে সমস্ত কিছু কালের কবলিত হয় মানুষের মধ্যে কোন নিজস্ব কিছু থাকে না। আলোচনা আমি দুদিন আগে জানিছিলাম কথাটা কাউর হৃদয়ে অনুভব হয়েছে কিনা আমি জানি না যে যতক্ষণ পর্যন্ত আমরা হিস্ট্রি এবং অ্যালিগরির হাত থেকে রেহাই পাব ততক্ষণ আপনার আমাদের হরিভজনের কথা একটা স্বপ্নের কথা যতক্ষণ পর্যন্ত না আমরা ইতিহাস এবং আষাঢ় গল্প থেকে রেহাই যতক্ষণ না পাব ততক্ষণ বাস্তব সত্যের রাজ্যে প্রবেশ করতে পারব না ছিল সরস্বতী ঠাকুর অত্যন্ত কাতরভাবে বলছেন সবাইকে যে আশ্চর্য কথা এই অনিত্য এই সংসারে দুদিনের জীবনের বাইরে এই মায়ার অন্তরালে যে একটা এমন একটা বাস্তব সত্যের রাজ্য আছে বাস্তব সত্যের একটা আনন্দময় রাজ্য আছে এই কথাটা লোকে কেউ অনুভব করতে পারছেন এই জগতের যে বিষয়বস্তু যে আনন্দ তোমরা অনুভব করছ এর বাইরে যে অনন্ত আনন্দময় একটা বাস্তব জগৎ আছে এই কথাটা কেউ অনুভব করতে পারছেন বৈজ্ঞানিকরা অনুভব করেছেন ম্যাটার আছে কিন্তু ম্যাটারের বিপরীত জিনিস নিশ্চয় থাকতে পারে ম্যাটার অ্যান্টি ম্যাটার এই পর্যন্ত অনুভব করেছেন যে জড়ো এবং চিন্ময় বলে কোনো বস্তু আছে মনে হয় ওরা অনুভব করেছেন এবং তাদের ধ্যান ধারণা পরিষ্কার নয় সৃষ্টির কি করে রহস্য এই সমস্ত তারা জানতে পারেন না সরস্বতী ঠাকুর বলছেন এতবা একটা বাস্তব আনন্দময় রাজ্য রয়েছে অথচ এই বদ্ধজীব সকল কেন অভিমানেতে মত্ত হয়ে এই সমস্ত কিছুই অনুভব করতে পারছে না এগুলো সবচেয়ে বড় দুঃখের বিষয় সাধুরা পরিতাপ করেন অপরের জন্য কেন এরা কিছুতেই অনুভব করতে পারছে না কারণ এরা সাধুগুরু গুরু বৈষ্ণবের প্রতি বিশ্বাস নাই তাদের কথাতে কর্ণপাত করেন না এইভাবে মায়াদেবী সরস্বী ঠাকুর বলছেন মায়াদেবী এক অপূর্ব চক্রান্ত রচনা করেছেন যে কি করে এই সমস্ত বদ্ধ জীবগুলোকে বাস্তব সাধুর কাছ থেকে অনেক দূরে সরিয়ে রেখে দেবে নানা রকম নানারকম ছুতো বার করে বিভিন্ন রকম একটা ইস্যু বার করে ব্যস্ততা বা কোনো অভিমান কি কেন্দ্র করে তাদেরকে বাস্তব সাধু সঙ্গ থেকে দূরে সরিয়ে রাখবেন যেখানে বাস্তব সাধু সেখানে তারা যাবেন না নকল জায়গায় ভিড় করবে। এটি নিয়ম ঠাকুর ঠাকুর জানাচ্ছেন যে জগতের লোককে মায়া মায়াদেবী এমন সুন্দর চক্রান্ত করেছেন যাতে সবাইকে এই বাস্তব সাধুসঙ্গ থেকে অনেক দূরে সরিয়ে রাখা যায় এই জন্য একটা সুন্দর মতলব করেছেন যাতে বাস্তব সত্যের সন্ধান সহজে একটা না পায় কারণ বলে যদি এই মায়াবদ্ধ জীব কোনো মুখে উন্মুখ হয় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুবদ্ধ পার তার উপদেশে মায়া পিসাচি তারা পালায় ইত্যাদি কথা আপনারা চৈতন্য চরিতামিত হয়তো শুনেছেন পরম পুজোবাদ কেশব গোস্বী মহারাজ জানাচ্ছেন যে নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে সেই চৈতন্য চরিতামিতের এই নিছক সত্য কথাকে আমরা বাস্তবে রূপায়িত করব খালি বইয়ের মধ্যে পড়ে থাকবে এই কথাটা হবে না সেখানে উপদেশ করা হয়েছে যে নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে এই চৈতন্য চৈতাম্য নিছক সত্য কথাটাকে বাস্তবে রূপায়িত করবার জন্য আমাদের জীবনে যতখানি বিপদের সম্মুখীন হতে হয় আমরা জানি সত্যকে উপস্থাপন করলে আক্রমণ আসবে আমাদের কাছে আমরা জানি বাস্তব সত্যের কথা কীর্তন করলে সেখানেই প্রতিবাদ আসে কারণ বাস্তব সত্য বস্তুতা জীবের যে আপাত মনোরম যে আশা আকাঙ্ক্ষা তাকে ট্রান্সেন্ট করে যেতে চায় আপাত মনোরম যে জীবের যে বদ্ধ ভাবনা আছে সেই ভাবনা থেকে উৎক্রান্তকারী এই ভাবনা হচ্ছে হরিকথা হরিকথা কোনো তোমাকে পায়ে তেলমা খাবার কথা নয় হরিকথা স্বাভাবিকভাবেই এমন কথা যেটা বৈকুণ্ঠ জগতের কথা গোলকের কথা সেটা তোমার এতদিনকার যে প্রিজুডিক তোমার দেখিয়ে দেবে সেই জন্য তুমি বাস্তব হরি কথা প্রথমে সুখ অনুভব করবে না সম্ভব নয় বাস্তব হরিকথা সত্য কথাকে সম্মুখীন হওয়ার জন্য যোগ্যতা দরকার হয় সবাই বাস্তব সত্য কথা শুনতে পারেন না সত্য কথা শুনবার যোগ্যতা সবার নাই যদি বলেন সর্বশ্রেষ্ঠ সাহস না আছে তিনাধুপি সুনিজ ভাব শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পথ এটি হচ্ছে লক্ষণ তিনাধবি সুনিচ ভাবে প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা অনন্য শরণাগতি এবং তার মধ্যে একটা বিপুল শক্তি দেখা দেবে এবং সেই শক্তির ফলে তার এই যে দুর্বলতা গুলো এমনিই চলে যাবে ধুয়ে মুছে আর তিনি সুন্নিচনা ভাব না আসা পর্যন্ত জীবের হরি কথা কীর্তনের যোগ্যতা হয় না আর শ্রবণের যোগ্যতাও হয় না কেন যেহেতু শ্রবণ করতে চাইছে না ভেতরে তা অনর্থ রয়েছে ওইজন্য ছিল শিল কেশব গোস্বীম জানাচ্ছেন এই চৈতন্য চৈতামীদের নিচক সত্য কথাটা যে নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণ তুমি সমাজ সংসারের বিষয়বস্তু না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ না হতে পারবে সমাজ সংসারের বিষয়বস্তুগুলোও তুমি সঠিকভাবে সমাধান করতে পারবে না অপ্রাকৃত রাজ্যে তো নিরপেক্ষ হওয়ার প্রশ্ন অবশ্যই আছে আর অবস্থায় তোমার যে অগ্নিগর্ভ কথা তোমাকে জগতের কাছে স্থাপন করতে হবে আর তার আগে সেই কথাতে সেই আচরণে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে সেই অবস্থায় জগৎ থেকে যে সমস্ত বিরোধিতা আক্রমণ আসবে সেগুলোকে আমরা নির্বিধায় সেই বিপদগুলোকে সম্মুখীন করব সেলো কেশব কোশীমের এই কথা জানাচ্ছেন আর সেখানে বলছেন রূপরঘুনাথের কথা আমরা চিৎকার করে বলবো যে আনন্দময় জগতের কথা যদি কার জাদিকাউর সৌভাগ্য হয়ে থাকে তা সেই অপ্রাকৃত জগতের কথা কর্ণকোহরে প্রবিষ্ট হয়ে তার আমল পরিবর্তন করে দিক জীবনের দর্শন সম্পূর্ণ পরিবর্তন করে দিন তিনি এক নতুন আনন্দতে উদ্বুদ্ধ হন নতুন জগতের সন্ধান পান জড় জগতে পড়ে থাকাটা বুদ্ধিমানের কাজ নয় একে বুদ্ধিমান বলা হয় না জড়জগতের নানাকম বাটপাড়ি বাটপারি বুদ্ধি শিখেছেন কাকে কিরম ঠেকানো যায় কত টাকা জমানো যায় কিভাবে কি করা যায় এই সমস্ত জাগতিক বুদ্ধিতে অত্যন্ত নিপুণ এগুলো তো বুদ্ধিমানের কাজ নয় বাস্তবিক বুদ্ধিমান হচ্ছেন যিনি এই অনিত্য সংসারেতে সমস্ত অনুভব করে পরজগতের অর্থাৎ নিত্য জগতের অনুসন্ধান করবেন অতএব মায়ামহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণমক্তি করুণ সন্ধান ইত্যাদি কথা ঠাকুর বলেছে। সেখানে কথা হল শিল কৃষ্ণ ভগবান উদ্ধবজি কেও জানিয়েছেন এ সা বুদ্ধিমাতাম বুদ্ধি मनीषा च मनीषी नम जत्म ने मर्त मरणशील जगत मनीषार द्वारा द्वारा अनुसंधान पाबंद जैक वास्तव जगत आमृतमय जगत आस्तव बुद्धि कृष्ण भगवान बोल बुद्धिमान गणेश बला है वास्तव बुद्धि मनीषी गणे वस्तव मनीषा যাতে এ অনিষ্ট ক্ষণভঙ্গ দুদিনের শরীর যেখানে কোনোরকমভাবে কোনো গ্যারেন্টি নেই কোন সময়ে মানুষ চলে যাবে জীব লব্ধা সুদূর্ল আমিদম বহু সম্ভব মনিত্য অর্থদম ধীর ইত্যাদি শ্লোক আছে এইসব শ্লোকের আলোচনা হতে পারবে সময়মতো এই অনিত্য শরীর লাভ করে অমৃত বাস্তব অমৃত লাভ করা কুম্ভ মেলায় স্নান করে অমৃত সেই অমৃতর কথা বলা হচ্ছে না वास्तव अमृत लाभ कराण श्रवण टा के बोला वास्तव अमृत भागवत जगत भगवत कथा से सुखदेव गोस्वामी के परीक्षित महाराज परीक्षित महाराज के सुखदेव गोस्वामी हरिकता श्रृत और सेवतारा इसे बोलान সুখদেব গো কাছে প্রার্থনা করছেন আপনি তো একে বাঁচিয়ে দিতে চান আপনি তো একে জীবনদান করতে চান এক কাজ করুন আমাদের কাছে অমৃত আছে এটা দিয়ে দিন আর আপনার যে কথা আমৃত এরা আমাকে দিন তখন সুখদেব গো দুঃখের সঙ্গে এদের সঙ্গে বাক্যালাপ পর্যন্ত করেন এবং বলেছিলেন সকার যে কুশলা আস ওরা এ দেবতা মতলব বাজ এরা কি করে একটা তুচ্ছ বস্তুর সঙ্গে অনন্ত আনন্দময় বস্তু তুলনা করলো কোথায় স্বর্গের এই স্বর্গের এই অমৃত আর কোথায় সেই ভাগ শ্রীমদ ভাগ আমৃত এই দুটোকে এটা তুলনা করলো কি করে এরা ভক্তি থাকলে পরে বাস্তব তুলনা করতে পারত না কি করে করলো এটা আমি আশ্চর্য হয়ে যাচ্ছি সেই জন্য দুঃখে যে তিনি আলোচনা পর্যন্ত করলেন না ওদের মুখের দিকে থাকিয়ে কোনো কথা পর্যন্ত বলেননি খালি মুচকি হেসে চুপচাপ থাকলেন কোনো কথা বললেন না এইভাবে তাদেরকে বঞ্চনা করলেন তাহলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে যে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ সম্বন্ধে বলা হয়েছে সাক্ষাৎ অমৃত এই অমৃত যিনি পান করবেন তার আর ক্ষুধা তৃষ্ণা কোনো প্রশ্নেই আসে না অনন্ত জগতের যে বিষয়বস্তু আছে যে অনন্ত জড় জগতের সেগুলোর বাইরে আনন্দময় জগতের সন্ধান পাবেন এই সমস্ত কথা আমরা আলোচনা করেছিলাম আলোচনা প্রসঙ্গে একটা কথা সিদ্ধান্ত আমার বলা উচিত বলে মনে হলো কেন অনেকেই আছেন সে সমস্ত কথার বিন্দু বিসর্গ এই প্রশ্নও জাগরুক হয় না কিন্তু দিন যদি এইসব প্রশ্ন হৃদয়ে আসে তারা তখন কনফিউশনে পড়বেন সেটা হল এই যে বলা হয়েছিল যে দীক্ষা ক্রিয়াটা অবশ্যই প্রয়োজন বিভিন্ন স্বাস্থ্যের প্রমাণে আছে দীক্ষা না হলে হয় না অথচ আমরা দেখি যে যাঞ্জিক পত্রিগণের বাইরের দৃষ্টিতে কোনো দীক্ষা হয়নি শিল সুখদেব গোস্বামীর বাইরের দৃষ্টিতে কোনো দীক্ষা হয়নি अतरूप स्वरूप सिद्धि और एखने गोपिकागंज यज्ञिक पत्नी आज दीक्षा है से पूर्व संस्कार तैरीय मालिनी का शोबर पर तरह हृदय से संबंध ज्ञान तो अभाव तो है प्रयोजन प्राप्त पर्त हो गए जी नित्यपार्षधन সেক্ষেত্রে তাদের দীক্ষা তার জগদীশ পন্ডিত একজন ছিলেন নিত্যসিদ্ধের কোন যারা গোলক বৃন্দাবনে আছেন বৃন্দাবনের অন্তঃকরণে তাদের দীক্ষার প্রসঙ্গটা দেখা যায় না কৃষ্ণ দীক্ষা নিয়েছেন রামচন্দ্র দীক্ষা নিয়েছেন কিন্তু বাদবাকি সবাইয়ের দীক্ষার প্রসঙ্গের কথা এরকম আলোচনা হয় না অনেকে প্রশ্ন করেন মহারাজ রাধা নানীকে একাদশী করেন প্রশ্ন তর্ক উঠবে রাধা নানীকে অন্ন ব্যঞ্জন সব দেওয়া হয় এখন কি উত্তর ধাবে এইগুলো সূক্ষ্ম বিচার দরকার আছে সেটা হলো কি বলছেন যখন গোলক বৃন্দাবন থেকে তারা এই জগতে যে বিচরণ করেন যে এখানে গৌর পার্ষদগণ যারা আছেন কবি কর্ণপুরে সমস্ত বিচার দেখিয়েছেন যে কারা কারা গৌরপার্শদের মধ্যে কোন কোন ভূমিকা আছেন ইনি কৃষ্ণলীলায় কি ভূমিকায় আছেন আবার এইখানে কি ভূমিকা আছে যেন যেমন শ্রী রূপ গো স্বাইপাদূপ রূপমঞ্জুরি বৃন্দাবনের আধারণ সেবা করছেন তিনি রূপমঞ্জুরি আবার এইখানে তিনি হচ্ছেন রূপ গো স্বয় প্রশ্ন হলো এই ভগবানের যে এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর পা সদগণ আছেন যারা সাধন করবেন যার মা খুব মনোযোগের সহিত ব্যাপারটা ধ্যান দিতে হবে। সেখানে হচ্ছে এই যে যারা নিত্যস নিত্যসিদ্ধ হয়েও তারা এই জগতে প্রপঞ্চে অবতীর্ণ হয়ে ভজন করে সিদ্ধিলাভ এরকম ধরনের ভাবে সিদ্ধান্ত বদ্ধজীবকে তাদের জন্য দীক্ষার প্রসঙ্গ অবশ্যই আছে যেন রূপগোস্বীপাদ রূপমঞ্জুরি রূপে তিনি একাদশী করবেন কিনা এটা তো আপনার জানার দরকার নেই তিনি তো রাধারানী নিযোজন সেইখান থেকে তিনি যখন এখানে গৌরাঙ্গ পার্ষদর অবতীর্ণ হলেন তারা প্রত্যেকেই গুরুগ্রহণে লীলা করেছেন এইগুলো সব সুক্ষ্য সিদ্ধান্ত কেউ কোনোদিন আলোচনা করবে না এই জগতে যে কোন জায়গায় আলোচনা হোক খালি হাততালি দেওয়ার কথা হবে আমি জানি সেখানে সিদ্ধান্ত হলো এই যখন তারা নিত্যসিদ্ধ পার্ষদরা যারা আছেন ভগবানের নিজজন ভগবান শ্রীকৃষ্ণের তারা যখন এই জগতে আসবেন তারা যখন এই জগতে এসে যখন সাধন করে আমরা চলে যাচ্ছি ওই জগতে ভজন করছি এরাম লীলা দেখাবেন তখন তাদের পক্ষে গুরু গ্রহণ একাদশী আদি তিথি পালন সমস্ত কিছু এমন শ্রী চৈতন্য মহাপ্রভু অন্যের কথা কি শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তিনি কৃষ্ণস্বরূপে ছিলেন একই তিনিই কৃষ্ণবস্তু খালি রংটাকে বদলে এসছেন তিনি সেই সময়ে সময় ভাগুরিমুনির থেকে দীক্ষা নিয়েছেন ভাগুরিমুনির থেকে রামচন্দ্র অষ্টবর্গের থেকে তত্ত্ব জ্ঞান পেয়েছিলেন ইত্যাদি অভিনয় করেছেন তারা লীলা গুরু গ্রহণ করতে হচ্ছে সঙ্গীত শিক্ষার গুরু নৃত্য শিক্ষার গুরু ব্যাকরণ শিক্ষার গুরু তাহলে তোমার অপ্রাগত জগতে গুরুগ্রহণ করতে হবে না এই বুদ্ধি কোথা থেকে কে বুদ্ধি দিল এসব অপ্রাগত জগতের প্রবেশের জন্য মহান গুরু দরকার হয় বাজারের গুরু কিছু করতে পারবে না ইমোশন ইজ নট ডিভোশন এই কথাটা কানে ঢুকিয়ে শিক্ষিত সমাজকে বারবার বলা হয় যে ইমোশন ইজ নট ডিভোশন ইমোশনাল ফ্যাক্টার বেস্ট অন ফল ইমোশন ইজ নট ডিভোশন তুমি একটা বিভিন্ন ছেদো ভাব দেখাতে আরম্ভ করলে ওটা মনে করলে ভক্তি না ইমোশনটা ডিভোশন নয় গুরু বৈষ্ণবের দৃঢ় বিশ্বাস দেখা দরকার আজ আছে কালকে বিশ্বাস নেই একটু কিছু দেখে বলো ও তাহলে আর কি হবে তার কাছে গুরু সঙ্গে আমার জীবনের যা কিছু সম্বন্ধ সেগুলোকে যদি বজায় রেখি গুরু সঙ্গে ফায়দা লোটার চেষ্টা করি তাহলে আমার মনের মধ্যে এই কথা জাগ্রত হবে যে দীক্ষা নেওয়ার পর আমার ব্যবসাটা খারাপ হয়ে গেল কেন আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে কেন এরকম ধরনের বুদ্ধিগুলো যখন আসে তখন নিশ্চিত পরিমাণে সাধু তার দীক্ষা তো দূরের কথা কারণ আমরা জগন্নাথের কাছে আমাদের ব্যবসার ভালো মন্দির কথা নিয়ে আসব না সেটাকে ভজন বলে না সেটাকে বলে বাট বুদ্ধি আমাদের শারীরিক অসুস্থতা আমাদের বিভিন্ন বিপর্যয় আমাদের ব্যবসায়িক উন্নতি অবনতি এগুলোর সঙ্গে আমার কর্মফল সম্বন্ধ আছে এগুলো সঙ্গে বিশুদ্ধ জগতে যারা নিয়ে যাবেন যারা এই জগতে আদৌ নাই অপ্রাকৃতিক জগতের বিষয়বস্তু তোমাকে দিতে যায়। এই জগতের সঙ্গে তাদের কোনো সম্বন্ধ নাই কিন্তু তোমাকে কৃপা করবার জন্য তারা এই ভূমিকায় নেবে এসছেন যেহেতু বদ্ধজীব যেহেতু বদ্ধজীব অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারে না ইউ ক্যানট মেক রিলেশনশিপ উইথ ইনফিনিটি অনন্ত সঙ্গে তুমি সম্বন্ধ করতে পারবে না অনন্তর সঙ্গে বদ্ধজীব কোনো মতে সম্বন্ধ স্থাপন করতে পারে না এই জন্য অনন্ত দেবকে নিত্যানন্দ কে বলামকে তার বিভিন্ন গুরুরূপ ধারণ করে জগতে অবতীর্ণ হতে হয় অনন্তের সঙ্গে নাগাল পায় অনন্ত অনন্তর সঙ্গে কি করে সম্বন্ধ করবে হয় না সেই জন্য অনন্ত দেব বলদেব ইচ্ছা করে বিভিন্ন রকম গুরুরূপ ধারণ করে এই জগতে আসেন তারপরেও যারা চড় বুদ্ধি অভিমানে মতো সেই গুরুবৈষ্ণবকে অপমান করবেন তাদের কথা বুঝতে পারবেন না তাদের শাস্ত বলছেন আজ্ঞা গুরু নাম হি অবিচারে পালনিয়া সেক্ষেত্রে তারা বিভিন্ন তর্ক তুলছেন আপনি এটা ভুল বলেছেন আপনার এটা ঠিক নয় যেখানে গুরুবৈষ্ণব সম্বন্ধে কোনো তর্কের কোনো প্রশ্নই কোনো স্থান কোনো রাখেন নাই কৃষ্ণ ভগবান ভগবান বলেছেন আমার শুদ্ধ ভক্তদের কোনো দোষ গুণের প্রসঙ্গ আসতে পারে না গুণের প্রসঙ্গ আসবেনা এটা আবার কি কথা দোষের প্রশ্ন না গুণের প্রসঙ্গ না এই কথাটা মানে হলো জড় জগতের কোন গুণ বা জড় জগতের কোনো দোষ দুটোই আসবে না বোঝা গেল কি বল জড় যেটা তুমি গুণ বলছ জড় যেটাকে তুমি গুণ বলছো দুদিন পরে আমি দেখিয়ে দেব সেটা দোষ দুদিন পরে লাগবে মাত্র যে গুণটা নিয়ে সমাজ তোমাকে হাততালি দিল আমি দুদিন পরে মেপে মেপে দেখিয়ে দেবো সেই দুদিন পরে ওই তোমার যেটাকে বলছে সমাজের লোক ভালো গুণ ওটা তোমায় সব বনাসের পথে নিয়ে যাবে বোঝা গেল কি বললাম আমার এই কথা বুঝতে অনেক দেরি আছে কত কোটি জন্ম আপনাদের আমি জানি না যদি কিপা পেয়ে যান তাহলে সেখানে দেখবেন মুকুন্দের মতো মুকুন্দকে বললে এ কোটি জন্ম পরে কিপা প্রথমে তো বললেন একে কৃপা করবো না কৃপা একে না সবাইকে প্রেম দিচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে শচীমাকে সবাইকে দিচ্ছেন দিয়া মুকুন্দকে দিতে গেল মুকুন্দকে কোন কিপা করবো না হ্যাঁ মুকুন্দ কে করবে না মুকুন্দ তোমাকে কীর্তন শোনা দিন মেলা এই খরচা করেছে আমাদের বোঝাবার জন্য খরচাটিয়া মানে এক্ষুনি তোমাকে দৈন্য করলো পরবর্তী তোমাকে এগালাগাল দিতে আরম্ভ করবো এই চরজেটিয়া এক্ষুনি দৈন্য করবে পরবর্তী তোমার দোষ ধরবে এই যে আবার সে যেখানে যায় সেই দলে মেছে। ওই দলে গিয়ে ওর সঙ্গে কীর্তন করে আবার এখানে এসে এই কর ওই জন্য ওকে আমি কীপা করবো দূর হয় ওকে আমি কৃপা করবো সব ভক্তরা মিলে যখন বারবার বলবো মুকুন্দকে কীপা করবে না তা কি করে হয় মুকুন্দকে ক্ষিপা করো প্রভু বারবার বলতে বলে যা ঠিক আছে কোটি জন্ম পরে কিবা পা বলে যা মুকুন্দকে সবাই গিয়ে খবর দিলে গো তোমাকে বলেছে যে মা কোটি জন্ম পরে কী করবে হ্যাঁ কোটি জন্ম পরে কী করবে কাপড় উড়িয়ে নিত্য আরম্ভ করতে আরম্ভ প্রভু খবর পেলেন ও নৃত্য করছে বলে কেন নৃত্য করছে বলেছো কোটি জন্ম পরে নৃত্য তোমার কিফা করবে ওর এত বড় বিশ্বাস যদি এরম হয় আমি বললাম তোমার আমরা আমার এই কথা বুঝতে পারবে কিন্তু যদি এমন হয় যে চৈতন্যপু জগন্নাথের কৃপা হয়ে যায় এই জন্মে এখনি বুঝতে পারবে কেন কোনো একটা অন্ধকার ঘরেতে কোনো একটা অন্ধকার ঘর গত একশো বছর ধরে অন্ধকার রয়েছে সেই ঘরে পোড়ো বাড়ি ওর মধ্যে কেউ ঢোকে না কেউ ঢোকে না পোড়ো বাড়ি রয়েছে সাপের বাসা হয়েছে কোন মতে কোন ব্যক্তি বাংলাদেশের রাজশাহী কোন জায়গায় ছিল খবরটা কোনো ব্যক্তি সেই খবরটা বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছিল সেই কথা শোনা হয়েছিল সেখানে বলছেন যে সেখানে হঠাৎ সেই ব্যক্তি কোনো এক ব্যক্তি অধিক দিয়ে প্রবেশ করে কোন জায়গায় কি করছিল হঠাৎ শোনার টাকা পেয়েছে সেই সোনার টাকা নিয়ে হই হৈ পড়ে গেল সরকার খবর পেয়ে গেল যখন রাজনৈতিক বিভাগে বিভিন্ন লোক খবর পেয়ে গেল শাসন বিভাগের লোক খবর পেলো তারা সব ছুটে এলো এই যে সেই তল্লাশি চালাতে আর সেখানে কি করলো প্রথমেই তাদের কাজ হলো বিরাট আলো নিয়ে এলো তাদের আলো জানেন আর তাদের পরিষ্কার করার যন্ত্র জল আদি সমস্ত যে জল বুকে মারলে পরে বুক ফুটো হয়ে যাবে এরকম বুলেটের মতো জল ছুটবে জল দিয়ে পরিষ্কার করার যদি সাপ আদি কেউ থাকে মারলে মরে যাবে সেই সব নিয়ে প্রবেশ করলেন আমার প্রশ্ন হলো এই যে যখন এই এতদিনের অন্ধকার ঘরটা যেখানে মশাল নিয়ে আলো নিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাহলে কি একশো বছরের অন্ধকারের ঘরটাকে আলো করতে কি একশো বছর লাগলো নাকি সঙ্গে সঙ্গে কথাটা বোঝেন আমার কি বলতে যায়। একশো বছর যে অন্ধকার একশো দেড়শো বছর ধরে অন্ধকার হয়ে রয়েছে তো ওই একশো দেড়শো বছরের অন্ধকারের ঘরটাকে আলোকিত করার জন্য কি আমার একশো দেড়শো বছর লাগলো নাকি আলো নিয়ে প্রবেশ করার স্বপ্ন কি যেখানে দেখা সেরকম যখন গুরু বৈষ্ণবের অনন্য কৃপা হবে আমি একে কিপা করব। তোর ফ্যামিলি স্বামী বিরোধিতা করুক তোমার তোমার স্ত্রী বিরাধুক যে আই এম গোয়িং টু সেভ হিম বা আমি তাকে বাঁচাবো নিয়ে যাবেই সেখানে সেখানে সে যে কৃপা করবে তার ফলে তোমার ভিতরে তোমার ভেতরে যোগ্যতা চলে আসবে শরণাগতি না হলে ওটা তিনি কৃপা করবেন না তখন তোমার হৃদয়ের ভেতরে এমন দিব্য আলো আসবে যে তুমি সঙ্গে সঙ্গে কোথা থেকে লোককে উপদেশ দিতে আরম্ভ করো হর করে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত এইসব কীর্তন করে থাকো কিন্তু জীবনে কোনোদিন অনুভব করেনি বড় দুঃখের ব্যাপার করে নিজের যে আজকে এই সমস্ত আলোচনা বন্ধ হয়ে গেল দিব্য জ্ঞান তোমার হৃদয় প্রকাশিত হয়ে যাবে কি করে হবে তুমি জানো না তুমি বিভিন্ন রকম মেটেরিয়াল প্রসিডিওর কল্পনা করছো বই কিনবো পড়ে নেবো এখানে যাব ওখানে যাব বিভিন্ন জায়গায় কাঁদটা পাতবো কখনো যোগীর কাছে কখনো জ্ঞানীর কাছে মায়াবাদীর কাছে গিয়ে কান পারব মূর্খের দল তোমরা ভক্তিজগতের কিছু জানো জানলে পরে এটা করতে না ভক্তিজগতে কিরম ভাবে আঁকড়ে থাকতে হয় গুরু বৈষ্ণবের চরণকে কিভাবে ধরে রাখতে হয় সে ধারণা তোমাদের বদ্ধজীব কোনোদিন আসেনি এখনো পর্যন্ত কিভাবে গুরু বৈষ্ণব চরণকে ধরে রাখলে পরে তাদের থেকে অটোমেটিক তোমার কাছে দিব্যজ্ঞান আসবে খালি মুখে বললে হবে না গুরুমা বলতেন এরা খালি বলে কিবা বা করুন কী বা করুন কী কীপা ও ধরনের জিনিস নয় অনেক দেখা যায় যে কীপা চাইছে না কিন্তু তার উপর কিপা হয়ে গেল গুরু কিপা মুখে কোনোদিন বলেনি কী পা করুন কি পা নয় যেখানে সরণাগতি অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিকম তে দু মায়ম স সাল ভাক্ষে এই অবস্থাটা তোমার হবে নিষ্কপট নির্বলিকম দয় নির্বলি কম আমাদের ভক্তিরাজ্যের কথা বড় অদ্ভুত যে কথা জড় কর্মী জ্ঞানী বিভিন্ন শুষ্ক বৈরাগ্যের যারা পথ অবলম্বন করেছে আমি এমনও করেছি কাউকে ভবিষ্যান্ন ভেঙে দিয়ে তাকে যে জগন্নাথের প্রসাদ তো এটা ভক্তিরাজ্য তোমার শুষ্ক বৈরাগ্যে কিছু যা আসে না তোমার শুষ্ক বই রাখে কিছু যা আসে না যদি তোমার ওপর গুরু বৈষ্ণব থাকে তুমি হবিষ্যে কি করবে আর যদি গুরুবৈষ্ণব তোমার ওপর প্রসন্ন না থাকে হবিষ্যান্ন খেয়ে বা তুমি কি করবে সেই জন্য বৌবা জানিছিলেন যে আরাধিত যদি তপসার ততস্কিম না আরাধিত যদি তপসাস্ততস্কিম অন্তর বাহির যদি তপসা ততস্কিম না অন্তর বাহির যদি তপসা তুমি তপস্যা দেখে কি করবে যদি তোমার তপস্যা না লাগে দরকার গুরু বৈষ্ণব এমনি তোমাকে ভালোবাসে কিপা করে দিয়েছে সেক্ষেত্রে তুমি পেয়ে যাবে কৃপা আর অবস্থা দেখিয়ে যাও সারা জীবন রোগরে গেলে বৈরাগ্য আমি একাদশীতে উপবাস করি নির্জলা তোমাকে এই অবস্থা বলেনি যিনি কৃপা করে বলেছেন তার কিপাটা তুমি নিতে পারো খালি কথাটা নিয়েছ আমার কথাটা বোঝা গেল খালি যে ওই কথাটা আমাকে নির্জলা একাদশী ওই শব্দটা তুমি নিয়েছ তার সঙ্গে তার কিপাটা নিতে হয় সেটা নিওনি নিতে পারো নি তাই জন্য তোমার নির্জলা একাদশী করতে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে আমি বাপের জমে শুনিনি একাদেশ করে আমার গুরু বাদ বদীবের হবে আমি নিষেধ করি করবে না যদি কিছু প্রসাদ পাওয়ার পর সংকীর্তনে আনন্দ আসে সংকীর্তন তুমি খাও একশোবার খাও ফল পাও ওই জন্য অসমর্থ পরকে পক্ষে অনুকল্পের ব্যবস্থা আছে শ্রী চৈতন্য মহাপৌ শুষ্ক বৈরাগ্য নিষেধ করেছেন পুরুষোত্তম ধেতে সেখানে রাজা প্রধাপরুদ্র ছাত্র থেকে বলছেন এরা কোথায় যাচ্ছে বলে এরা চান করে মহাপ্রসাদ নিয়ে যাচ্ছে সবাই পাবে হ্যাঁ মহাপ্রসাদ নিয়ে যাচ্ছে কেন এই তো সব এলো ক্ষেত্রে নিয়ম তো হলো মাথা মুন্ডন করবে সমুদ্রে স্নান করবে জগন্নাথ দর্শন করে উপবাস থাকবে তখন সার্বভৌম বই যাচ্ছে রেখে দাও গোপীনাথাচার্য সার্বম সার্ব রেখে দাও তোমার এই সব যে সমস্ত্রত উপবাসের নিয়ম আদি ভগবান বেদ উপনি হচ্ছে পরক্ষ আজ্ঞা আর এখানে সাক্ষাৎ চৈতন্য মহাপ ভগবান কৃষ্ণ বস্তু রয়েছেন এই চান করেছো তাতে এসে জগন্নাথের চূড়া দেখো জগন্নাথের চূড়া দেখে শীঘ্রই পোশাক সেখানে বলছেন কি এমন মূর্খ আছে যে শ্রী চৈতন্য মহাপ্রুষ শ্রীহস্তে সেই জগন্নাথের প্রসাদ তুলে নাও না প্রসাদ নাও নিজে হাতে দিচ্ছেন সেই প্রসাদ সেই আনন্দ ভক্ত সঙ্গে সংকীর্তন সেগুলো প্রসাদ রেখে কে কে এমন পাগল আছে মাথা মুন্ডন করে এখানে বসে উপবাস করে বসে থাক তুই রেখে দে তো শুষ্ক বৈরাগ যেখানে সাক্ষাৎ ভগবানের আদেশ যা চান করে এসে সঙ্গে সঙ্গে প্রসাদ সেটা পালন করবে না বেদে লেখা আসবে মানা বেদে লেখা আছে বেদে লেখা আছে এক গুরুপাত পদ্মের কাছে কোন একটা দিন পরের দিন পারণের কোনো প্রসঙ্গ ছিল কোন একটা ব্রত ছিল পারনের লেখা আছে এতটাকে এত মিনিট সেখানে গুরুপাত পদ্ম বলেছেন তোমরা উপবাস করেই তো নিতে হয় দীক্ষা তাকে বলুন তোমরা এক কাজ করো অন্তত যারা নির্জলা রয়েছ একটু জল মুখে দিয়ে নেবে আর যদি নির্জলা না থাকতে পারো না থেকে থাকো তাহলে কিঞ্চিত সামান্য স্পর্শ করবে খাবে না জগন্নাথের জিবে ঠেকিয়ে চলে আসবে আমার কাছে একজন ব্যক্তিকে সবাই কি গুরুপার বলতে জিজ্ঞাসা করছেন দীক্ষা দেওয়ার আগে তোমরা কি সবাই পারণ করে এসছো তো পারণ হচ্ছে সাতটা কুড়ির মধ্যে ছিল তোমরা সব পালন করেছ তো কেন এখন বাজে সাড়ে আটটা বেজে গেছে এখন দীক্ষা দিতে বলছে। তাদের মধ্যে একজন বলছে না মহারাজ আমি তো পালন করিনি কেন স্বাস্থ্যের লেখা আছে যে মুখে কিছু দিয়ে দীক্ষা দিতে নেই গুরুপাত সবসময় বললে বেরিয়ে যাও ওকে বার করে দাও ওকে বার করে দাও ওর দীক্ষা হবে না কেন ও তোর স্বাস্থ্যের নিয়ম পালন করলো তোর রেগে নিয়ম স্বাস্থ্যের তো স্বাস্থ্যের নিয়ম ভাজ করে রেখে দে সিদ্ধ মহাত্মা বলে বের করে দেয় ওকে ওর দীক্ষা দিন হবে না ও গুরু বৈষ্ণবের বিশ্বাস নেই যার গুরু বৈষ্ণবের বিশ্বাস উৎপন্ন হয়নি যার গুরু বৈষ্ণবের ভালোবাসা উৎপন্ন হয়নি যে গুরু বৈষ্ণবের সম্মুখে থাকা মানে আমার কোটি কোটি জন্মে সৌভাগ্য চৌদ্দ পুরুষের সৌভাগ্য আমার গুরু বৈষ্ণবের থাকা মানে ভগবানের সম্মুখে রয়েছি কোন জীবনে আমাদের গুরুভাত সামনে ঘরে ঢুকে কোনোদিন মনে হয়নি একটা বুড়ো বসে রয়েছে জীবনে কোনোদিন মনে হয়নি গুরুপাত মধ্যে ঘরে ঢুকে মনে হচ্ছে একটা বুড়ো লোক বসে রয়েছে ঘরটা যেন একটা কিরকম একটা মানে পুরো মন্দির বাতাবরণ সেই মহাপুরুষ একটা মহাপুরুষের লক্ষণ দেখবে যে মহাপুরুষ সে মন্দিরে থাকা সঙ্গে সঙ্গে সমস্ত আবহাওয়াটা যেন আনন্দময় হয়ে যাবে সব আবহাওয়া আনন্দময় কোনো মুর মধ্যে আর সেরকম কষ্ট নেই আনন্দময় হয়ে যাবে এটা নিয়ম হচ্ছে মহাপুরুষের লক্ষণ সাধুর লক্ষণ সাধুর লক্ষণেই তিনি থাকার সঙ্গে সঙ্গে আনন্দ লাগবে কেন জানি না কি আনন্দ কোনো টাকাও দেয় না পয়সাও দেয় না গুসও দেয় না অথচ কেন আনন্দ লাগে এই কথাটা আর যারা অপরাধ করে তাদের আনন্দ লাগে না গুরু বৈষ্ণবের সঙ্গ থেকে অনেক দূরে থাকার যে প্রবৃত্তি গুরু বৈষ্ণবের সঙ্গ থেকে বহু দূরে সরে থাকার যে প্রবৃত্তি এটা হচ্ছে ভয়াবহ প্রবৃত্তি এর চেয়ে ভয়াবহ প্রবৃতি আমাদের জীবনে আর কোনদিন হবে না ওই জন্য সেখানে ব্রহ্মা এই জন্য জ্ঞানে প্রয়াস মদপাশন অমন্ত এবং জীবন্তী সম্মুখ রীতম ভবদীয় বারতাম স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোভি ইত্যাদি কথা আমি শ্লোক আলোচনা করি সেখানে বলছেন আমি শ্রুতিগতাম তনুবাং মানভি কায় মনোবাক্যে শরণাগত হতে পারলে কি না দ্যাট ইজ দ্য ভাইটাল কোয়েশ্চেন ভজন রাজ্যের সত্যাকি রেখে দাও অজন রাজ্যের ভাইটাল কোশ্চেন হল তুমি কায় মনোবাক্যে শরণাগত হতে পেরেছ কি না দ্যাট ইস দা ভাইটাল পয়েন্ট এটা হওয়ার পর তোমার সব সুবিধা হবে তার আগে কোনো সুবিধা হবে না কোনো সুবিধা তুমি পাবে সুখে সেই জন্য সেখানে বলছেন কায় মনোবাক্যে শরণাগত হয়ে সেই সন্মুখর ইতম সন্মুখরিতম সাধুগণের মুখ ইরিতম গীতম তাদের মুখে যে কীর্তন হরিকথা কৃষ্ণদাস বাবা মহারাজ গাইছেন আমি আর কালকে কালকে দিয়ে কীর্তন করবো না অভিমান আসতে পারে তাদেরকে পায়ে ধরে বলা হচ্ছে তোমরা অভিমান করবে না কীর্তন তোমাদের তবে এটা তোমাদের সাধন অঙ্গ কথাগুলো কেউ মনে রাখতে পারে না তোমার কীর্তনটা তোমার সাধন অঙ্গ আমাকে উদ্ধার করার জন্য কীর্তন করছো না তুমি তোমার নিজে সাধনের জন্য কীর্তন করছো এটা তোমার সাধনের অঙ্গ আর যে সময় তুমি সিদ্ধ অবস্থায় যাবে এই কীর্তনটা এই হরিকতাটা তোমার স্বয়ং সাধ্য হয়ে যাবে বোঝা গেল নাকি এখন সাধন যেটা বদ্ধ অবস্থায় তোমার সাধন আর শ্রবণ কীর্তন সেটা তোমার যখন উন্নত একদম চলে যাবে সিদ্ধ অবস্থা হবে ভজন করে করে সিদ্ধ তখন থেকে এই হরি কীর্তন হরি কথাটাই হচ্ছে ভজনের চৌষট্টি প্রকার হকের ভজনের সব এর মধ্যে আছে তার আগে ফাঁকি মারার জন্য তুমি যদি বলো আমার হরিনাম বাকি আছে হবে না তোমার মুখে হরিনাম হয় না তোমার মুখে হরিনাম হয় না হরিনামের নামে তুমি সময় নষ্ট করছো সেই জন্য জগন্নাথ দাস বাবাজি তোমরা এরকম কাছি টানা দড়ি টানার থেকে তোমরা গিয়ে ওখানে বাগানে যাও গিয়ে বেগুন গাছে বেগমগাছি জল দেওয়াটাই তোমাদের হ্যাঁ কেউ কেউ তার শিষ্যগণ এসে উনালিশ করলেন ভক্তমী ঠাকুরের কাছে দেখুন ঠাকুর মশাই আমাদেরকে আমাদের মহারাজ গুরুমাহা এরাম বলছেন যে বেগুন গাছি জল দেবে আমরা বেগুন গাছি জল দেওয়ার এসেছি হ্যাঁ বলুন তো দেখি ভক্তমে ঠাকুর বিচার করে দিলেন ছিল সিদ্ধ বাবা শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ যদি আপনাদের তিনজনকে তিনটে শাস্তি দিয়েছিলেন একজনকে কি পরিক্রমার কথা বলেছিলেন আরেকজনকে নামাপরাধের জন্য কী বলেছিলেন আরেকজন বলেছেন বেগুন গাছ জল দেবি তুই গিয়েছিলেন বেগুন গাছ জল দেব আমি জল হ্যাঁ মাথা খারাপ লোক দিয়ে ঠাকুর বলে হ্যাঁ ঠিক বলেছেন উনি জগন্নাথ দাস বাবাজি মহারাজ যা বলেছেন তাই করতে হবে আপনার পক্ষে বেগুনের জল জল দেওয়াটাই হচ্ছে আপনার ভজন এই জন্য গুরু বৈশ্রম বিভিন্ন চালাকি করে বদ্ধজিবকে বিভিন্ন সেবা লাগান এই যা যা বলে এই ভাবে বিভিন্ন সেবা লাগান কেন তো করবে না কিছু সব নিজের সুবিধা নিয়ে দৌড়ায় যদি একটু সেবা হয়ে যায় তাহলে হবে আর সেখানে কথা হলো যে কথাটা কি বলছিলাম এক্ষুনি আলোচনা করছিলাম যে জগন্নাথ দাস বাবাজি মহারাজের এই আদেশটা তারা মেনে নিতে পারে নাই তাই জন্য তাদের সুবিধা হয়ে গেল অসুবিধা হয়ে গেল কিন্তু আমরা দেখেছি যে অনন্য সরণাগতি হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের আর কোন বাকি কর্তব্য থাকে না দেবর্ষী নারদ সেখানে এই শ্লোক বলছিলেন আহ ভূতাক্তন ইনাম পিতৃ নাম নায়াম ঋণী চাজন হ্যাঁ সর্বাত্মনাজ স্মরণম শরণীয়ম গত মুকুন্দম পরিহিত্য করতম এ শ্লোকটা এখানে বলছেন যে দেখো রাজন কোনো মতেই কোনো জীবের আর কোন কর্তব্য বাকি থাকবে না ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্মরণাগত হওয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধ গুরুবৈষ্ণব যারা আছেন যারা তাদেরকে বলা যারা সর্বদা ভাবেতে পরিপূর্ণ কথাটা বুঝতে হবে সিদ্ধ মানে তোমার গুরুমাই বলে না পটল সিদ্ধ আলু সিদ্ধ কে ভেবে নিল না তোমার গুরুমাই বলতেন মজা করে বেগুন সিদ্ধ আলু সিদ্ধ সেরাম সিদ্ধ নাকি বল না সেরাম সিদ্ধ না সিদ্ধ মানে সে ভাবেতে মজগুল হয়ে রয়েছে তার মধ্যে যদি কৃষ্ণের আবেশ না আসে সে কি করে কৃষ্ণের কথা বলতে পারে বাজারের লোক কৃষ্ণের কথা ততক্ষণ বলতে পারবে যতক্ষণ মুখস্ত আছে তাকে তো ভাব নেই অভাব ভাবের ঘরে তো কাজকলা এই জন্য তারা সেইটুকু বলবেন মুখস্থ করে গেছেন হ্যাঁ আর বাদ বাকি নেই সেরকম হবে বাকি বদ্ধজীবের দেবাত্মুতানাম নিন এই শ্লোকটা বললাম একটু আগে হ্যাঁ এরা কি তারা কোন জগতের কারোর কাছে ঋণী থাকে না সর্বাত্মীয় স্মরণম সরণ্যম গত মুদম পৈহিত্য কর্তম যারা এই জগতের সমস্ত কর্তব্যকে ছিন্ন করে দিয়েছেন সম্বন্ধ দিয়ে যারা অনন্য স্মরণাগত হয়ে গেছেন ভগবত চরণে তাদের যে অবস্থাটা তারা জগতের তুমি অনেক ব্রহ্মচারী দেখেছি ব্রহ্মচর্য পালন করছেন লাল কাপড় করেছে। সবই সংসার এবার সংসারে দৌড়াচ্ছেন সেখানে টাকা দিয়ে আসছেন এগুলোকে মেরে তাড়িয়ে দেওয়া উচিত মঠের কলঙ্ক হয়ে যাবে গৌরীয় মঠের আদর্শ নষ্ট করছো তোমরা আমি এই কিন্তু ছেড়ে দেবো না তোমাদের গৌরী মঠের আদর্শ নষ্ট করতে পারবে না আমার এই একটাই কথা গৌরী মঠের কোনো অবমাননা গৌড়ীয় গুরুবর্গের অবমাননা যদি শুনতে পাই আমার থেকে ভয়ঙ্কর লোক আর কেউ নেই তার জন্য মৃত্যুই বরণ করবো সেই জন্য বলা হচ্ছে গৌরীয় মঠের আদর্শতে যে সমস্ত অপ্রাকৃত আদর্শ রয়েছে তাতে ভেজাল দেওয়ার চেষ্টা যেন না করে গৌরীয় বিচার উত্থাপন করে আমরা দেখাবো যে এইগুলো সব অন্যায় সেই জন্য সেখানে সে সে অবস্থায় সংসারের সঙ্গে সম্বন্ধ রাখবেন টাকা কাপড় দিয়ে আসবেন তোমার তো কর্তব্য নেই এমনকি এমন ব্যক্তিকে কথা শুনেছি তিনি ব্রহ্মচর্য পালন করছেন সে মঠের ত্যাগ অষ্টমী হয়ে গেছেন এখন সে বলছে আমার বাবা মারা গেছে আমার তো সাধ্য করতে যেতে মানে এক থাপ্পর মার বন্ধুকে তোর করতে যেতে হবে ছা করবো কোথায় বলেছে স্বাস্থ্য বলছে ত্যক্ত আশ্রমী হলে তুমি যদি পিতা মাতার পূর্বাশ্রমের সাধ্য বা কিছু ক্রিয়াকর্ম করতে যাও তুমি সম্পূর্ণ ভ্রষ্ট হয়ে যাবে ভজন রাজ্য থেকে ভজন রাজ্য থেকে পড়ে যাবে সম্পূর্ণ তোমার আর কোনো শক্তি বলে কিছু থাকবে না এরকম ধরনের অবস্থা সন্ন্যাসী ব্রহ্মচারী যারা ত্যক্তাশ্রমী তারা কোনো মতেই পূর্বাশ্রমের কোনো সম্বন্ধ নিয়ে তারা সেখানে সাধ্য করতে যাবেন ক্রিয়া ক্রিয়াকর্ম করতে এটা কোনো বরদাস্ত করা যাবে না এটা হয় না কোনো কি আকর্ম বরঞ্চ করুণা করে এটা করতে পারেন যে মঠেতে সে পিতা বা মাতার উসবের আয়োজন করলেন কিছু হরিকথা আয়োজন করে তার আত্মার মঙ্গলের ব্যবস্থা করলেন দ্যাট ক্যান বি ডান এটা করা যেতে পারে এইগুলো করা যেতে পারে দেবর্শ্রী ভূতাত্মনাম পিতৃ নাম নায়াম ঋণী চাজন সর্বাত্মনা যে স্মরণম শরণীয়ম গত মুকুন্দম পরিহিত্য গর্থম এই শ্লোকটা বললাম এটা মনে রাখবেন কখন দেবশ্রী গন্ধর্ব ওপরে যত লোক আছে যে জায়গায় যত সব আছে সেখানে যে কোনো তোমার কর্তব্য করার বলে তুমি মনে করছো সব সমস্ত কর্তব্য শেষ হয়ে গেছে যখন তুমি মুকুন্দ চরণে সম্পূর্ণভাবে স্মরণ হয়ে গেছো চরণে সর্বাত্মক স্মরণ হয়ে গেছ গুরুদেবের চরণে সদ্গুরুচরণে চরণে স্মরণাগত হয়েছ তোমার দিব্যজ্ঞান হয়নি আমি কি করতে পারি হ্যাঁ দ্যাট ফর আই এম নট রেসপন্সিবল যে কথা বলা হচ্ছে সেটা কান দিয়ে শুনে রাখো আর কোনোদিন আমার সঙ্গে যদি জীবনে তোমাদের দেখা নাও হয় যদি এই কথাগুলো আমার কানে ঢুকে জাগে যা পুরুষোত্তম উপলক্ষে থ্রু আউট দিস মান্থ ওয়াট আই হ্যাভ ডিসকাস দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট এটা বেশি সাফিসিয়েন্টের থেকেও বেশি তোমাকে কৃষ্ণপ্রাপ্তি করিয়ে দিতে পারবে যদি তোমরা উপলব্ধি কেন কোনো কথাই আমি বলি না গুরুপাদ পদ্ম আবেশ করে বলিয়েছেন তাদের সিদ্ধান্ত তাদের কথা হয়তো তোমাদের আমার উপর রাগ হতে পারে আমার তাতে কিছু যায় আসে না এই সমস্ত কথাগুলো কান খুলে শুনে রাখতে হবে আর যদি গুরু বৈষ্ণব সঙ্গে ব্যবহার ওঠা বসায় যদি সতর্কতা অবলম্বন না করো কোটি জন্মে ভাজন করে কিছু করতে পারবেন বন্দময়ী সাবধান মতে সে তোমার কাছে পাগলের মতো হতে পারে গোর কিশোর বাবা মহারাত্ম পাগলের মতো থাকতেন তা বলে কি পৌপাত গালাগাল দিয়েছেন তাকে বাড়ির দৃষ্টি ফাঁকলের মধ্যে কখনো কাপড় নেই দৌড়াচ্ছেন এরকমভাবে রাধে রাঁধে করে রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন কখনো তার জপের মালাটাও চুরি করে নিয়েছে কে জপের মালা নেই কাপড়ের গিটেতে মালা করছেন রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন দৌড়ে গিয়ে সানন্দ সুকদা গেঞ্জে গেলেন সেখানে বিমলা দেখছেন একজন এলো উন্মত্তের মতো কে এসে এবার কী করলেন হাসতে হাসতে কিছু জিনিস নিয়ে বিমলা প্রসাদ হাতে দিয়ে বলে তুমি এই সম্পত্তিগুলো নাও হ্যাঁ এগুলো তুমি নাও বলে কি সম্পত্তি কিছু নারকলের মালা তার মধ্যে কিছু ঢিল ইঁচ পাথর এগুলো সব নিয়ে কিছু ধুলি এগুলো নিয়ে বলো তুমি এগুলো তুমি নাও তোমাকে আমি দিলাম কি দিলেন আমাকে জগতের লোক বলে কি দিল এই সব পাগলের মধ্যে এগুলো পাগল নয় তারা হচ্ছে পরমাংস শ্রেষ্ঠ তারা যে কী ভাবরাজ্যে বিচরণ করছে তোমরা বুঝতে পারবে না যদি তুমি হিংসা করে বলো ওই কুটুস্টব কেন বসে বসে এই সব লেখালেখি করছে উনি রান্নাঘরে যেতে পারে না ছাগলের বুদ্ধি তুমি যতক্ষণ রান্না করাবে ওনাকে দিয়ে উনি যে সমস্তগুলো রচনা করবে যেগুলো বলবে সেগুলো অনন্তকাল জগতের লোকের কাছে মঙ্গলবিধান তুমি তো সেটাই জানো না তুমি তো তার হিংসা করে বলছেন উনি যদি বলেন উনি রান্না করে যান বলে দেবে এখন গুরুদেব সম্বন্ধে এই কথা বলে আপনি করে নেবেন আপনার সেবা এই হচ্ছে আমাদের বৈষ্ণবতা এই আমাদের সেবা আমরা কি করে এগো বিভিন্ন ব্যাধি হবে মানসিক ব্যাধি শারীরিক ব্যাধি কামনা বাসনা জড়াবে ভেতরে আসবেই আসবে এটা এড়াতে পারবে না এগুলো থেকে এরি যেতে পারবেনা বদ্ধজীবীরা আসবে কি করে এড়াবে বন্ধমই সাবধান মতে কি করে সাবধান মতে হলো বুঝতেই পারে না সাবধান মতে কি করে হলো এরা পাগল সময় করে ছবি তো আমি করি হ্যাঁ ছবি তো তুমি করো ছিল পৌবাদ একবার এরম করেছিলেন যখন তার ব্রহ্মচারীদের মধ্যে সেখানে কি করলেন একদা সমস্ত কালেকশান করে নিয়েছে এসে আদেশ ছিল যে অমুককে দেবেন আমি নাম বলছি না আমার সমালোচনা করার উদ্দেশ্য নয় সঠিকভাবে খালি তত্ত্বগুলো উপদেশ করে কোন কোন সময় আমার বলতে হয় এগুলো এই কারণে যাতে এগুলো প্রত্যক্ষ শিক্ষা পায় তার হাতে দেবেন আপনারা টাকাগুলো তারা এসে টাকাগুলো দেয় একদিন তারা কোনো কোনো খবর পাচ্ছে বাজে খবর তারা এসে তাদের নাম অপ্রাকৃত ব্রহ্মচারী হয় ব্রহ্মচারী এগুলো তারা কয়েকজন মিলে প্রভুপাদের কাছে এসে একদিন খুব অনেকদিন এগুলো দেখতে দেখতে কিছু অন্যায় হচ্ছে তো এসে প্রভুপাদের কাছে এসে বলছেন প্রভুপাদ আমরা চলে যাব আমরা থাকব না গোসাই মানুষ তো যাকে বলে অপ্রাকৃত ব্রহ্মচারী তিনি তো অবশ্যই ছিলেন হয় ব্রহ্মচারী বোধহয় ছিলেন আমি এসে শুনেছি গুরুবর্গের মুখে আমরা এরকম অন্যায় হচ্ছে এরকম ব্যাপার থাক প্রভুপাত অন্তর্জে আমি সব জানেন কোথায় কি হচ্ছে তিনি বললেন উনি এ ধরনের ক্রিয়াকর্ম করছেন তা থেকে আপনাদের কিছু অসুবিধাও লোভাজনেন উনি এ ধরনের ক্রিয়াকর্ম করছেন সেটা আমি না জানি কি না জানি আপনার জানার দরকার নেই কিন্তু আপনার কি কোনো অসুবিধা হয়ে গেল এতে ভজনে আপনার ভজনে কী কী অসুবিধা হলো বলুন আর একবার তারা যখন এরকম কথা বললেন কালেকশানে গেছেন প্রভুপাত দেখালেন যে কালেকশন আমি করি তোরা করিস না তোদের অভিমান থাকে যে কালেকশন আমি করি প্রপাত কি করলেন যারা হচ্ছে গৌরী মঠের লক্ষ্মী বলা হয় তারা কালেকশনে বেরিয়েছেন প্রভুপাতের সঙ্গে এই ধরনের আলোচনা করে প্রপাত সেদিন প্রমাণ করলেন যে কালেকশন আমি করি গুরুপাদ পদ্মের শ্রীমুখে বলতে শুনেছি বাবা একে অর্চন তো হয় না এ অর্চন হয় অর্চন তো হয় না আমার প্রাণের ঠাকুর যাক অর্জন তো আমি করি অর্চন তো আমি করি সব জাগে অর্চন আমি করি হ্যাঁ কথাটা শুনিও ম উনি পুরুষোত্তম ধাম পুরীতে চলে যান রোজ গিয়ে ওখানে অর্চন করে চলে আসেন উনি মায়াপুরে অর্চন করে নেন মায়াপুরের মন্দিরে উনি বৃন্দাবনে অর্চন করে নেন আমাকে এই কথা বললেন আমি ও বা ওই যে যা তো অর্জন তো হয় না আর যা করে এ তো অপরাধ হয় যাই আমি তো অর্জন করি যা হয় অর্চন উনি করেন উনি রয়েছেন রয়েছেন তোমার মায়া মায়া মায়াপুরে সেখান থেকে উনি সব জায়গায় অর্জন করেন উনি জানেন কে কোন কোন ব্রহ্মচারী কে কোন জায়গায় কি ব্যবিচার করছে সব জানেন সমস্ত জানেন বলে কী করবো আমি অর্চন করি সব কথা এই কথার দাঁড় যেদিন বলেছিলেন তার আগে গুরু গুরুতত্ত্ব আমি জানিনা না পূর্বজন্মের কি ছিল আমার কোনোদিন মনে হতো না নতুন কিছু দেখি দেখার সঙ্গে সঙ্গে এগুলো আমি জানি আমি জানি না কি ব্যাপার বলতে পারব না সেখানে বলা হচ্ছে যে প্রভুপাত সেদিন প্রমাণ করলেন যে কালেকশন আমি করি সেদিন সবাই গেছেন যারা গৌরী মঠের লক্ষ্মী বলা হয় যারা ছাড়া প্রহুপাতের মিশনকে কেউ চালাতে পারবে না বলে মনে হয় তারা লক্ষ্মী যারা বিশাল টাকা আনেন কত গম চাল সব কিছু তারাই আনে সেদিন যখন এরকম বলে গেছেন সেদিন সেদিন সারা দিনের পরে কিচ্ছু পাননি বহুপা থেকে যে এসে কিচ্ছু পায়নি সেদিন কিছুই না খালি হাতে এসছেন বহুপাধের দণ্ডবোধ করে সেদিন তারা বুঝতে পেরেছেন বহুপাধ যে অপ্রসন্ন হয়েছেন তারপরে সেদিন সেদিন কোনো ভিক্ষা হয়নি কিচ্ছু না অথচ যার হাতেতে জাদু আছে সোনা ছায়া হাত দিলে সোনা হয় গোস্বামী মহারাজে এমন জাদু ছিল হাতে পরমপি মাধব গোস্বামী মহারাজের হাতে এমন জাদু ছিল যে ছায়ের মধ্যে স্পর্শ করবে সোনা হয়ে যাবে এরকম ধরনের আমরা জানি দিল্লিতে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ছিল মাধব গো স্বীমাজে খালি কান্নে ফেটে ফেটে কাঁদেন মহারাজ আমার খাওয়া চলে না আমার এই অবস্থা দিনের পর দিন কাঁদেন মহারাজ অসহ্য হয়ে গেলেন এই কি কথা আমার কাছে এসে খালি এরম কান্নাকাটি করে খালি বলে আমার খাওয়া চলছে না এর অবস্থা দুস্থ স্বামীর অবস্থা কিছুই চলছে না তখন তিনি কি করলেন বলে ঠিক আছে যা বলে তিনি নিজের বটুয়া থেকে ঝুলি থেকে দুটো টাকা না একটা টাকা বার করে ওকে বললেন যা এনে হাতে নে যা এটা নি যা এটা কী হবে এটা এটা রেখে দে সেই যে টাকাটা রাখলো সেই যে মহারাজ দুটো টাকা তুমি দেখছ অন্ধ মানুষ মূর্খ ওই দুটো টাকা সেই মহাজন দেওয়ার মাধ্যমে তাকে কোটি টাকা দিয়ে দিল সেটা ভক্তিপথ পূর্বে সেই মহারাজকে দেখেছি কোস্টারিকা থেকে একজন এসে খালি কাঁধেন খালি বিভিন্ন চান খারে তাকে কেরাম কিবা করলেন যা তাকে কোটিপতি করে দিলেন মূর্খগুলোকে কোটিপতি করে দেন গুরু মুখ্যগুলোকে মূর্খগুলোকে মূর্খ আর যাকে ভালোবাসেন তার থেকে আস্তে সব গুটিয়ে নেন তার ব্যবসা পত্র টাকা পয়সা সব মহারাজ খারাপ যাচ্ছে হ্যাঁ খারাপ যাক না ভালো তো তাই তো কৃষ্ণের তে মনে লোকে মহারাজ শনির দশা হলে তাড়াতাড়ি করে অ্যাস্ট্রোলজির কাছে দৌড়ায় আর শনি মন্দিরে কি ভিড় মহারাজ বৃন্দাবনটা হলো বৃন্দাবন চন্দ্র কৃষ্ণের জায়গা কোকিলাম হচ্ছে এরা কৃষ্ণ বলরাম কীর্তন করেছেন সেখানে গিয়ে কৃষ্ণের নামগন্ধ পাওয়া যাচ্ছে না সেখানে শনি শনি মহারাজের বিশাল মন্দির লক্ষ লক্ষ লোক আসছে শনি শনি মহারাজকে পূজা করবার জন্য কোথায় কোকিলাবণে আমি মা তাই আমি তো পরিক্রমা করতে থাকি জঙ্গলে জঙ্গলে বললে তো প্রথম থেকে দেখছি দেখে আমার ভাল ভালো কি কীরকম দুঃখ লাগত কি করি এখানে এ অবস্থা কিন্তু ওইসব ব্যক্তিগুলো জানে না যে সাধুগুরু বৈষ্ণব দেখেন যদি আমার আমার যদি আমি ভগবানকে বলছি ভগবান আমার শনির্দশা দাও আমি এখান থেকে ভিক্ষা ভেঙে নিচ্ছি ভগবান আমার শনির্দশা দাও ভালো করে বেশি করে আর তোমার তো শনির্দশা এমনিতেই রয়েছে তোমার পকেট খুঁজলে দেখেছি পকেটই নেই তাহলে আরও শনির্দশা দিচ্ছি নি শনির্দশা হলে আমার ভালো হবে আমার কাছে লোকে আসবে না বিরক্ত করবে না কিছু নেই এই ভিক্ষা করে খেয়ে নেবো ব্যাস হয়ে যাবে ভজন হয়ে যাবে শনির্দশা হলে ভক্তি বৃদ্ধি পায় হনুমানজি মহারাজের কাছে খবর পেল হনুমানজি আমার শনির্দশা লাগবে অমু অমুক তিথি থেকে হনুমানজি বলছো অত তিথি দেরি কেন এখনই লাগুক এখনই চলে আসুকু হনুমানজি বলছেন শনির্দশাটা এখনই লাগুক শনির্দশা যখন লাগবে এগুলো সব মজা বজুবাসীরা সেখানে সব বিভিন্ন চুটকি বিভিন্ন জায়গা আছে বলে এরকম ধরনের হনুমানজির কথা আরে শনির্দশা এক বছর পরে ছমাস পরে লাগবে এখনই আসুক শনির্দশা সুবিধা হবে ভক্তি বাড়বে তো শনির্দশা মানে ভক্তি বাড়ে সব কেড়ে নেবেন সেই জন্য তাকে ছিল মাধবোসীমা দু টাকা এক টাকা দিলেন বলে মনে হলো কিন্তু দিয়ে দিলেন সব যা ওই নিয়েছে এখন সুখে রয়েছে প্রচুর টাকা প্রচুর টাকা রেলওয়ে কোম্পানির অর্ডার পাচ্ছেন এ পাচ্ছেন এবার টাকা পয়সা নিয়ে থাক ভগবানকে চাইবি না ট্রেন চাইবি না সেই জন্য ভগবান বলেছেন এই বদ্ধজীবনকে কি দেন দাদা মুক্তি পর্যন্ত দিয়ে দেন হ্যাঁ মুক্তি পর্যন্ত তিনি দিয়ে দেন মুক্তি পর্যন্ত তিনি দিয়ে দেন স্মন ভক্তি যৌগম দাদা মুক্তিম স্মন ভক্তি যৌগম ভক্তিযোগ দিতে চান না ভক্তিযোগ উনি দিতে চান সহসা সেদিনকে আমরা আলোচনা করেছিলাম কিছু শ্লোকে সেখানে পড়েছিলাম ভজতে তাদৃশি ক্রীড়া এই কথা তো আমাদের সন্দেহ হয়েছিল কেন আপনি বলেছিলেন ভজতে বলতে ভজতে বলতে ভজনের কথা বলেছেন কৃষ্ণরা কি ভজন করে কাকে বা ভক্তকে আমি বলেছিলাম উত্তর ভগবানকে এই ভগবান বলা হয় যার ভগবতা জানলে পরে তুমি চোখের জলে টিকতে পারবে না পাগল হয়ে যাবে সেই জন্যই ভগবান ভগবান সেই ভগবান যে ভগবান তোমার চরণের ধুলে মাথায় নিতে পারেন এই ভগবান এই তুমি ভক্ত হতে পারো তুমি কোনো বৈষ্ণবেরও দণ্ডবোধ করতে পারো না তুমি তার চরণে ধুতে পারো না ধুলি নিতে পারো না আর ভগবান সেইজন্য ভগবান সেখানে ভগবান বলছেন ভগবানকে উদ্ধবজি সেখানে উত্তর দিতে বলছেন এই যে তুমি ভগবান ভক্তের পেছনে কেন যান ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন যে আমি ভক্তের পেছনে কেন যাই জানো অনুব্রে আমি আহম পুয়েতি পুয়েতি অঙ্গৃ রেণু আমি ভক্তের পেছনে পেছনে যাই কেন যাও ঠাকুর তোমার ভক্ত পেছনে যা কি দরকার তুমি তো স্বয়ং সম্পূর্ণ সরাট পুরুষ তুমি বলে না আমি ভক্ত অধীন অহম ভক্ত পরাধীন হি অসতন্ত ইব দ্বীজ এটা হচ্ছে প্রেমের কথা এগুলো তোমাদের মাথায় ঢুকবে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি ভক্তদের পেছনে কেন যাই জানো কেন যাই আমি তারা যখন চলে যাবে তাদের ধুলিগুলো উড়বে আমার মাথায় পড়বে আমি সেই ভক্তদের ধুলি মাথায় নেবো এই জন্য তাকে বলা ভগবান এই জন্য তোমাকে বলায় ডাকা তুমি তোমাকে এই জন্য ডাকাত বলায় তুমি লম্পট কিন্তু ভগবানকে যে অপ্রাকৃত লম্পট বলা হয় সে অনেক প্রেমের ভাষা সেগুলো তোমরা বলতে পারবেন তোমাদের উচ্চারণের ক্ষমতা নেই তিনি হচ্ছেন সব আনন্দ বিলাস করেন অথচন্য মহাপ্রভু আমি এই জন্য বলেছিলাম তোমরা কৃষ্ণলীলা শোবন করা সাহস করো না বর্তমানে তোমরা গৌরাঙ্গ আনন্দের সঙ্গে শোবন করো কালি চৈতন্য ভাগবত রোজ পাঠ করো ভক্ত ঠাকুরের আদেশে তোমরা এটা পাঠ করতে করতে যখন বুঝে যাবে তখন কৃষ্ণ কৃষ্ণলীলার কথা গুরু বৈশ্বের শ্রী মুখে শুনবে বুঝতে পারবে প্রথমেই স্পর্ধা করবে না গৌরাঙ্গের লীলা শ্রবণ করতে থাক মিথাই গৌরাঙ্গ আদি গৌর পার্শ্বদণের এই সমস্ত কথা শুনতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আমার কথার গুরুত্বটা তোমরা তখন জানতে পারবে এখন বুঝতে পারবে কৃষ্ণ কৃষ্ণলীলা তোমাদের অধিকার নাই আমি এক মূর্খ মহামূর্খ এগুলো আলোচনা করতে বসেছি কার কাছে আলোচনা করব এগুলো অনুভব করার মতো লক্ষ্য থায় জগতে একজন দেখাও তার চরণে নে মাথায় নেবো সর্বদাই আমি তো চাই এটা আমার ইচ্ছা সেই জন্য বলছেন ভজতে তাদ্দেশী কিরা এই কথাতে সন্দেহ প্রকাশের কোনো কারণ নাই তোমরা বিশ্বাস করো ভজতে তাদ্দেশী কিরা এই কথাটার মানে কি ভজন করার মানে হলো ভজদাতু সেবা করা আমরা জানি ভক্তরা ভগবানের সেবা করেন কিন্তু শাস্ত্র বলছেন ভগবানও ভক্তদের সেবা করেন সেখানে ভজতে তা দৃশী ক্রীড়া যার শ্রুত্যা তৎপরও হবে যেটা শুনে পরে তা তৎপর হয়ে পড়বে অর্থাৎ তার ইচ্ছা জাগবে যে আমি ভগবানের ভজন করব এরকম ধরনের বিশাল আগ্রহ চলে আসবে এই ধরনের আগ্রহ যতক্ষণ আসবে না এই ধরনের যতক্ষণ আগ্রহ আসবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের সুবিধা আসবে না যতক্ষণ এ ধরনের আগ্রহ আসবে না ততক্ষণ পর্যন্ত লাভ হবে না সেখানে ভগবান এই যে রাসাদিক ক্রিয়া করেছেন বলে মনে হলো এই এই লীলাগুলো এইটাও হচ্ছে ভগবানের ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য এগুলোর পেছনেও ভগবান ভক্তদেরকে আনন্দ দেন লাদী শক্তির দারে তিনি ভক্তগণকে পোষণ করেন এই কথা শাস্তে বলা রয়েছে লাদিনী শক্তি লাদিনী শক্তির দারে। লাদিনী শক্তির দ্বারে ভক্তগণকে তিনি পোষণ করেন এই লাদিনী আনন্দ অন্তরঙ্গা শক্তির দ্বারে তাদেরকে এই বিলাস করাচ্ছেন সেখানে নিজে আনন্দ পাচ্ছেন ভক্তের সঙ্গে কিন্তু ভক্তদেরকে আনন্দ দিচ্ছেন ওটা একটা সেবা ওটা একটা লাদিনী শক্তির দ্বারে লাদিনী শক্তির দ্বারে ভক্তগণকে যে পোষণ করছেন এটা একটা সেবা এই সেবাটা কৃষ্ণ ভগবান করছেন এই জন্য বলা হচ্ছেন ভজতে তাদৃষ্টি ক্রীড়া যা শ্রুতা তৎপর যেটা শ্রবণ করার পর তোমাদেরকে তৎপর হতেই হবে এটাকে বিধি দেয়া আছে এটাকে বিধি দেয়া আছে মরে গেছে সব বেঁচে নেই বেঁচে থাকলে হরিকথা বলে লাভ আছে মৃত ব্যক্তির কাছে হরিকথা বলে লাভ নেই কিছু হ্যাঁ বলছেন যে এখানে যে যা সুত্তা তৎপর হবে যেটা শোনার পর তৎপর হতেই হবে যদি না হয় জীবগণ অনন্তকাল ধরে পানিশমেন্ট পাবে চৈতন্য মহাপ আসবার পর যে ব্যক্তি এই সব প্রেমের খবর রাখল না অনন্তকাল তারা এই জড়জগতে দুঃখ পাক আমাদের কিছু যায় আসে না আমরা অভিশাপ দিচ্ছি না তাদের কর্মফলে তারা ঘুরবে আমাদের কিছু করার নেই শাস্ত্রে এই কথা বলা রয়েছেন যে তারা নিজের কর্মফলে তাদের কষ্টটা ভোগ করবেন চৈতন্য চরিতাম্বিত বা শাস্ত্র বা গুরু বৈষ্ণব কারোর সঙ্গে হিংসা করে এই কথাটা বলেননি কারণ শাস্ত্র বলছেন যে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ অকারণ এই আশ্রয় নেওয়া ব্যাপারটাকেই বলা হয় দীক্ষা গ্রহণ গুরুবৈশব চরণে স্বরাগতি ইত্যাদি কথা বলা হয়েছে এইগুলো সব আলোচনা করা হয়েছে আমাদের এইগুলো সব আলোচনা করা হয়েছে এগুলো সম্বন্ধে বিস্তৃত আলোচনা আর এখন করতে পারলাম না অনেক কিছু বলবার হিস্ট্রি এবং অ্যালিগরির হাত থেকে রেহাই পাওয়ার নাম ভজন কি করে এটা হলো এই সমস্ত ব্যাখ্যা লাগে অনেক সময় এগুলো অনেক দিন লাগে এই সমস্ত কথা বুঝতে ভক্তি করতে করতে কোনো কোনো দিন এইসব কথা উপলব্ধি হয় কত বড় কথা এগুলো সরস্বতী ঠাকুর জানিয়েছেন আর এখানে উদ্ধবজি মহারাজের কে পাঠিয়েছেন তিনি উদ্ধবজি মহারাজকে ব্রেজের ভেতরের কৃষ্ণ ভগবান এখানে সমস্ত খবর নেওয়ার জন্য বাটিয়েছেন ভগবান অক্রূর নিয়ে গেছেন অক্রূর অক্রূর ভগবান কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে গেছেন বিরহ যন্ত্রণা ভোগ করছেন ব্রজবাসীরা মৃতপ্রায় এই অবস্থায় উদ্ধবকে ফেরানো হয়েছে কালকে আলোচনা করা হয়েছে কিছু আলোচনা করা হয়েছিল সময় অল্প ফুরিয়ে আসছে দিন সেই জন্য বলছেন যে বৃষ্টি নাম পর্ব মন্ত্রী কৃষ্ণস্ব দৈত দৈতহ শিষ্য বৃহস্পতি হে সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম তাকে পাঠানো হয়েছে ব্রজের ভেতরে সমস্ত খবর আনতে উদ্ধবের কাছে সেখানে প্রার্থনা করেছেন কৃষ্ণ তিনি গেছেন গিয়ে নন্দব্রজেতে যে সমস্ত বিষয়গুলো দেখেছেন আমি অল্পের ওপর কালকে আলোচনা করেছিলাম বিস্তৃতভাবে কিছু বলতে পারেনি সেখানে নন্দব্রজেতে গেছেন গিয়ে ভগবান সেখানে দেখা যাচ্ছে নন্দ্রজেতে সেখানে গিয়ে নন্দ নন্দমহারাজ উদ্ধবজিকে আদর করে বসিয়েছেন সেখানে তাদের ওখানে রান্নাবাড়ি হয় না কীরকম কষ্টের জীবন তোমরা যদি জানতে পাষাণ বিদীর্ণ হয়ে যায় পাষাণ বিধি পাষাণ বিদীর্ণ হয়ে যায় পাষাণ বিদীর্ণ হয়ে যাবে কিন্তু আমাদের আমাদের হৃদয়ের উপাণ বিগলিত হচ্ছে না पाषाण विगलित हो जाए यह रम धर समस्त बीरह जंत्रणा रान्न बाड़ी पर्त है से उधव एस उधि उद्धव के जत्न कर बसिए उद्धव के जत्न करसिए बसिएश्रम चले ग ताके परमाण् आदि भोजन भोजन करिए भोजितम परमा संविष्टम कसिपौ सूखम পাদ সংবাহন আদেবী হ্যাঁ আর তাকে লোক দিয়ে তার পাদ সংবাহন করিয়েছেন বিভিন্ন সুন্দর তার জন্য পরিশ্রম চলে যায় বাড়িতে যে কাজের লোক রয়েছেন তাদের এই সেখানে আস্তে আস্তে এবার ভেতরটা কাঁপছে না জানি প্রিয়জন সম্বন্ধে প্রিয়জন সম্বন্ধে যখন অনেক দিন পরে যখন কোনো খবর আসে এটা আমরা প্রথম স্কন্ধে আলোচনা করেছিলাম যখন যুধিষ্ঠির মহারাজ যখন যখন অর্জুন দুঃখিত হয়ে কাঁদতে কাঁদতে এলো তখন সেখানে যখন জিজ্ঞাসা করছেন তখন যুধিষ্ঠির মহারাজের ভেতরটা কাঁপছে প্রথমে কৃষ্ণের কথা জিজ্ঞাসা করছেন না কেন প্রিয়জন সম্বন্ধে হট করে যদি একটা বাজে খবর জেনে পেলি তখন আমি সঙ্গে সঙ্গে ধাক্কা লেগে যাব প্রথমে অন্য যে যদুকুল কেমন আছে তাদের বংশের উগ্র কেমন আছে আচ্ছা অখ্রু রাজি সব কিতবর্মা সব ভালো আছে তো এই আস্তে আস্তে আস্তে হট করে যদি সেনের যে বোঝা যাচ্ছে একটা কিছু খবর বাজে খবর আছে হট করে যদি আমার প্রিয়জন চলে গেছে সঙ্গে সঙ্গে মরে যাবে সঙ্গে সঙ্গে সেই জন্য এখানে প্রথমেই এরকম ধরনের কথা বলছেন আগেই জিজ্ঞাসা করছেন পরপর তিনি জানেন কংসের রাজত্ব কালে কংস তো গত হয়ে গেছে সেগুলো আমি পূর্বে আলোচনা করেছিলাম কংসের কথা আমি পূর্বে কার্তিক মাসে আলোচনা করেছিলাম কংস তাকে উদ্ধার করে দিয়েছেন সে সমস্ত গত হয়েছে। সেখানে বলছেন কংস গত হয়েছে কংসকে উদ্ধার করে দিয়েছেন এখন রাজত্ব এবং কৃষ্ণ ভগবান চৌষট্টি বিদ্যা সন্দীপনী মুনির কাছ থেকে শিখে এসছেন আর সেখানে পরবর্তীকালে এই যে এই এই প্রসঙ্গটা আসছে এখানে এখানে এসে বা তাকে বসে আস্তে আস্তে জিজ্ঞাসা করছেন এবং বলছেন আস্তে আস্তে জিজ্ঞাসা করছে আস্তে আস্তে হট করে কৃষ্ণের কথা কচিত অঙ্গ মহাভাগ সখা ন সুর নন্দন আস্তে কুশল কুশল মানে কুশল্য পাতা দৈর্মুক্ত সৃদ্বৃত এই এখানে জিজ্ঞাসা করছেন যে তোমার বসুদেবজি কেমন আছেন তার বংশের সমস্ত তার খবর কি সব জিজ্ঞাসা করছেন আর তারপর আস্তে প্রশ্ন চলছেন যে কংসের এইসব অত্যাচার দৃষ্টা কংস হত পাপহ সানুগাহ সেন পাপনা, না সাধুনাম ধর্ম শিরানাম যদু নাম দো বলছে ভাগ্যক্রম ভাগ্যক্রমে আমাদের কপাল ভালো পাপাত্মা কংস নিয়ে পাপে নিজ পাপে অনুজগণ সহ নিহত হয়েছেন যে পাপাত্ম মরতি ন এইবার কৃষ্ণের কথা ন কৃষ্ণ কি আমাদের কথা একটু চিন্তা করে তার বন্ধু বান্ধবদের কথা তার যে একজন পিতা আমাকে কি সে পিতা মনে করে যদি করতো তো আর কাঁদছেন হারার করে কাঁদছেন আর বলছেন যদি আমাকে সে পিতা মনে করে আমাকে যদি সে পিতা মনে করে আমার যে যন্ত্রণা বুক ফাটা সে কি অনুভব করছে না সে আসবে কাছে অফিস মরতি দেখো কিরকম অনুভবের কথা ওপি বলছেন ওপিস্মরতী ন আমাদেরকে স্মরণ করেন কি অফিস মরতি মারতী কৃষ্ণ মাতরম শ্রহীদম সখিন মা মাতাকে স্মরণ করে আতা যে প্রাণের বন্ধু বান্ধব এই ব্রজেতে রয়েছে যাদেরকে কৃষ্ণ যখন মথুরা থেকে বললো তোমরা যাও পিতা আমি পরে যাচ্ছি তখন সখাগান তো পুরো মিত হয়ে গেছেন মথুরার মধ্যে বাগানে পড়ে গেছেন বলে আর উঠতে পাচ্ছেন না তাদেরকে আলিঙ্গন করি যত সখাগণ তোমরা ব্রজেতে যাও আমি কিছুদিন কাজপাচ সেরে তোমাদের যে আসব। আর বোঝোপিগণকেও কথা দিয়ে গেছিলেন আমি পুনরায় ব্রজেতে আসব। কিন্তু বাস্তবিক পক্ষে কি তিনি বাজ্য দৃষ্টিতে ব্রজঞ্চ আত্ম বলছে ব্রজঞ্চ আত্ম নাথম গাব বৃন্দাবনম গিরিম বৃন্দাবনের কথা সে এত তাড়াতাড়ি ভুলে গেল কি করে সেই গিরিরাজ সেই তার যে যে গৌ মাথাগুলো রয়েছে যারা কৃষ্ণকে না দেখলে ঘাস পর্যন্ত মুখে নেয় না কৃষ্ণ তুমি শিগগিরি যাও ওরা দুধ দিচ্ছে না তুমি গেলে তোমাদেরকে দেখলে তবে দুধ দেবে কৃষ্ণ তখন গৌ দহনের জন্য পূর্বে যখন আশ্রমে ছিলেন তখন তখন যেতেন তাই না কি শ্যামলি ধবলি কাঁচ তারা দুধ দেবে না সঙ্গে সঙ্গে কৃষ্ণ গেলেন গিয়ে এরকম আগি গায়ে এরকম হাত বোলালেন মুখে একটু চুমু খেলেন বাটেতে একটু চুমু খেলেন আদর করে ভালো করে তারপরে এবার তারা শান্ত হলো এবার দুধ দিতে পারছু দুধ পৃথিবী মাকে দিয়ে দিলেন সেই সব বর্ণনাগুলো যা আছে মানে কল্পনা করে। যায় বলছে বলছেন সেখানে কৃষ্ণ এখন দুগ্ধ দহনে লীলা করছেন হাঁটু করে বসে গোয়ালার মতো আরে গোয়ালা তো চৈতন্য মহাপুকে চৈতন্য মহাপুকে যখন সর্বজ্ঞ বলছেন সর্বজ্ঞ বলছে তুমি তো অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক বা তুমি কিছুই জানো না আমি পূর্বজনের গোয়ালা ছিলাম চৈতন্য মহাপ্রু বলছেন সর্বজ্ঞে পূর্বজন্য গোয়ালা ছিলাম সেই জন্য সেই পুণ্য ফলে আমি এগোয় ব্রাহ্মণ ছওয়াল হয়েছি বললো যা হো তা হোক তুমি এখনো কিন্তু সেই অনন্ত ব্রহ্মাণ্ডের মাঝে গেছে অনন্ত ব্রহ্মাণ্ডের আশ্রয় দেখে কিছু বলতে কি হলো কি হলো বলো কি দেখলে সর্বজ্ঞ গুনে কি দেখছো এরা খালি চোখটাকে বড় বড় কি দেখলে কিছু বলতে পারছে না কি দেখলে তুমি বলে যা দেখলাম সে তো বলতে পারছি না দেখলাম অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের এক আশ্রয় তুমি হ্যাঁ কি সব বাজে কথা বলছো আমি পূর্ব জন্মে গোয়ালা ছিলাম গোমাতা গুলো ভালোবাসতাম সেবা করেছি এখন আমি ব্রাহ্মণের ছেলে ভাই জন্মে মহাপ্রভু বলছেন তার যখন ওই গৌমাতাকে দহন করছেন সেই লীলা যদি দেখো সে গোয়ালা আরে মহাপ্রভুকে অনেকে পরীক্ষা করেছে। হ্যাঁ স্বরূপা দিয়ে এই যারা সার্বভৌম এরা যখন রয়েছেন তোমাকে গোপ তুমি গোয়ালা জানবো তবে তুমি যদি লাঠি ঘোরাতে পারো চৈতন্য বলে এরাম গোয়ালা যেমন লাঠি ঘোরা বোঝাতে চো চো করে ঘোরাচ্ছে লাঠি এরাম ভাবে। পায়ের তলা দিয়ে ওপর দিয়ে বগল দিয়ে এই দেখছি নিত্যানন্দ বলাম দুজনেই ঘোরাচ্ছেন বলে এ তো গোয়ালা হয়ে পারে না কেন জন্মে পড়বে না আলাদ চক্র মানে চাক লাঠিটা দেখা যাচ্ছে না আমাদের কম বাবা বলতেন তার জীবনীতেও বেরিয়েছিল লিখা বৈশ্বরা আদেশ করেছিলেন তার থেকে সোনা এগুলো লিখে দেওয়া হয়েছে তিনি বলছেন আমার সামনে যদি একটা পাকা আমার সামনে যদি একটা পাকা লাঠি থাকে তারা যদি একশো জন মুসলমান আসে তারা কিছু করতে পারবে না সত্যিই তাই তিবিক্রম বাবা এরম লাঠিটাকে ধরবে বলাই এরম এরকম ধরবে কৃষ্ণের সেবার জন্য এর লাঠিটাকে ঘোরাবে একজন খালি ছিটকে ছিটকে পড়বে কিছু মারবেন না কাউকে লাঠি খালি ঘুরিয়ে যাবে এরকম শক্তি তাদের ছিল বলে এই হচ্ছে সত্যি প্রমাণ করে দিল চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ যে আমরা গোয়ালা সত্যি সত্যি গোয়ালা আর যখন গোদহন করতেন ঠিক গোয়ালা যেরকমভাবে হাঁটু দিয়ে বালতিটাকে ধরে আর দয়ে দই দইতেন আর দুধের ফোঁটাগুলো কখনো কখনো মুখে আসতো বিভিন্ন সর্ব কি অপূর্ব কৃষ্ণের একটাই তো অপূর্ব কি রূপ অনন্ত ব্রহ্মাণ্ডে এরকম রূপ নাই সেই জন্য সেখানে বলছেন নন্দবাবা সে ব্রোজের এই গুলোকে কি করে ভুললো সে এখানে উদ্ধব কি কৃষ্ণকে আমাদেরকে আমাদের মাতাকে তো তার মাতাকে শরণ করে তার সহিত সখা গোপ তিনি তো এদের তিনি যাহার নাচ সেই ব্রজ গাভী বৃন্দাবন গোবর্ধন এই সকলকে করে যে গোবর্ধন ছাড়া কৃষ্ণ একদিনও থাকতে পারতেন না গিরিরাজ মহারাজের তটে গিয়ে বসতেন তার ওপরে বসতেন কন্দমূল খেতেন সেই ঝর্ণার জল পান করতেন यह भा नंदमार अझरे सारा रेजे समस्त मथुराए कृष्ण चले गई कथा खाली जिज्ञासा करोबिंद सज्जनानम है सकृति सक दीक्षितुम तरह द्राक्षाम तम सुनासम सुस्मितक्षण कृष्ण की को दिन हमारे देखार जन आस मन कैम करोर जन সে একদিন আসবে যদি আসে তার ওই অপূর্ব মুখমণ্ডল আমরা যে খালি জড়িয়ে ধরে এক পলকে পলকে যশোদমা পলকটা এরকম গোপাল কোথায় গেল গোপাল আরে গোপাল তো তোমার কোলে আচ্ছা কোলে নাকি এরকম অবস্থা গোপাল কোলে রয়েছে গোপাল কোথায় গেলো এরকম অবস্থা যে গোপালকে পলকের মধ্যে হারিয়ে ফেলতেন সেই কৃষ্ণনা কি এখন তার কাছ থেকে অনেক দূরে মথুরায় চলে গেছেন সে অবস্থায় থাকেন বলছেন ওপি আয়সী কখনো কি আসবে কৃষ্ণ তার ওই অপূর্ব সেই সুমিষ্ট বদন দেখব একটু আমরা আনন্দ পাবো সেই সেকি তার সেই সব রূপ কি দেখতে পারবো আমরা হে উদ্ধ গোবিন্দকে একবার মাত্র সজ্জনগণকে দশ আশা ছেড়ে দিয়েছেন এতদিন আসা ছিল গোবিন্দ আসবেন এতদিন হয়ে গেল সে আসছে না সেই জন্য একবার মাত্র কি আসবে এখন একবার মাত্রের কথা তুলেছেন এখন তো আসছেন না সেই বলছেন উদ্ধব গোবিন্দ একবার মাত্র সজ্জনগঞ্জকে দর্শন করার জন্য কিছু আসবেন আহা সেই সুন্দর নাসিকাযুক্ত সুন্দর মুখপদ্ম হাস্যবদন কবে আমরা দেখতে পাবো আমরা যে মাছকে যেমন মিনকে যেমন জল ছাড়া রেখে দিলে যেন ছটপট করে কাতর মৃত অবস্থা উপনীত হয় আমার সেই অবস্থা আমি তো আমাদের অবস্থা সেরকম জল থেকে যেমন মাছকে তুলে দিলে যেরম অবস্থা হয় সেরম অবস্থা উদ্ধবজি মহারাজ তখন মহারাজ তাকে আস্তে আস্তে এবার উপদেশ দিতে তাদের পুত্রের যে পুত্রের যে বৈশিষ্ট্য তারা যে সাক্ষাৎ ভগবান এইসব করা এইসব কথা মনে করিয়ে দিয়ে তাদের দুঃখটাকে দূর করার চেষ্টা করছেন সেখানে বলছেন উদ্ধবজি বাছো যুব বলছেন যুবাম শ্রাক্ষতমৌ নূনম দেহিন ইহম আনদ নারায়ণে বলছেন তো আপনারা যে পিতামাতা বলে নিজেকে যে মনে করছে যুবম শ্রাক্ষতমৌ যদি জগতের সবচেয়ে বেশি প্রশংসা কেউ পায় যদি সবচেয়ে বেশি কেউ সম্মান পায় তাহলে আপনারা দুজন নুনম নিশ্চিত মেব। কেন আপনাদের কাছে এই যে যা এই নারায়ণ সাক্ষাৎ ভগবান পরাত্ম অখলেশ্বর তার প্রতি আপনাদের এরকম ধরনের মতি হয়েছে কৃষ্ণ আপনাদের ছেলে আপন বোধে ছোঁড়া হ্যাঁ এরকম ধরনের আপনারা তো কিতকৃত্থ এত হি বিশ্বাস্য চ এত বলছে কেন ওই কৃষ্ণ বললাম দুজনকে বলছে দুজন কি পুত্রবধ ভালোবাসতেন আমরা পুরানন্তরে পাই যে বসুদেবজি বলরাম বসুদেবজির ছেলে বলে দাবি করেন হ্যাঁ কিন্তু আমরা বসুদেবজির শ্রীমুখের বাণী আছে পুরাণে বিভিন্ন জায়গায় এই ছেলেটা তো তোমারই ছেলে কেন জন্ম থেকে তো আমাকে দেখেনি এ তোমারই ছেলে এরকমভাবে সেই জন্য যখন বেনুগীতাতেই যখন দ্বিবচন ব্যবহার করছে তখন লোকে প্রশ্ন করছে কেন কৃষ্ণের কথা তো বলবে এ বলরামের কথা বলছি বলরাম তো তার নন্দ ব্রজের ছেলে নন্দরাজের ছেলে বলছেন নন্দরাজের ছেলে বলছেন যে কি বলে হ্যাঁ দুজনেই নন্দর এত হি বিশ্বস্ব চজনী বীজজনী এত হি বিশ্বস্ব চীজজনী হ্যাঁ রাম মুকুন্দ পুরুষ প্রধানম আর অন্য ভূতেশু বিরক্ষণস্ব জ্ঞানস্ব এইসব উপদেশ করছেন এরাই সেই দুজনে আমি অল্পের উপর বসে জিষ্ঠ বলছি এরাই যে সেই পুরান পুরুষোদ্ যাকে আপনি আপনজন বলে মনে করছেন ধন্য আপনারা এইরকম পুরুষকে আপনারা আপনজন জ্ঞানযোগ উপদেশ করছে উদ্ধি আককেল নেই পরে আক্কেল হবে বা এই বলে যে কোন জীব প্রাণ যখন চলে যায় যে পরম পুরুষকে ধ্যান করলে পরে মরণকালে ক্ষণকালের জন্য যদি সেই ধ্যান করে বিশুদ্ধ হ্যাঁ বিশুদ্ধ অবিশুদ্ধ হ্যাঁ মন আবেষিত করিয়া কর্মবন্ধন কর্মার গল ছিন্ন করে এ অপূর্ব বিশুদ্ধ সত্যমূর্তি অতএব ব্রহ্মময় স্বরব জ্ঞানবান হইয়া তৎপর লাভ করেন জ্ঞান যগুবদের শেষে উদ্ধবের কাণ্ডজ্ঞান এবার এখানে গালাগালটা খাবে গোপীগাগণের গালাগাল মানে প্রেমের ভাষা এটা এইভাবে আস্তে আস্তে খেদের বাক্য বলছেন খেদের বাক্য বলছেন নন্দ মহারাজ বলছেন এই যে এখানে যেখানে আমি বেরোই যদি ব্রজ ব্রোজ তা যে ব্রজের যে সখাগণ যেখানে যেখানে যায় যেখানে যায় সেখানে কৃষ্ণের স্মরণ এসে এই কদম্ব বৃক্ষটা এটা কৃষ্ণ পুঁতে ছিল আমাদের সঙ্গে মজা করতে করতে এই যে এখানে এই যে পাহাড়ের টিলাটা এখানে কৃষ্ণ চরণ চিহ্ন এখানে হাও হাও করে কাঁচছেন আর মাথা টুকে রক্তবার করছেন এইখানে কৃষ্ণ বসেছিল এখানে মজা করেছিল এখানে সেই সৌগন্ধ শিলা এই পাথরটাকে ধরে রাধারানীর কাছে প্রতিজ্ঞা করেছিল এ রাধারানীকে কিশোরী আমি ব্রো যে সেরে না তোমাকে ছেড়ে যাবো না কই সেসব প্রতিজ্ঞা তো রাখলেন না এরকম কথা বল যেখানে যাই আমি গিরিরাজে যাই সেখানে চরণ চিহ্ন এখানে ওখানে আমরা কি করে সহ্য করব। যেখানে যাই সেখানে তার স্মৃতি আমরা কৃষ্ণকে ভুলতে চাইছি না ভুললে পরে আমরা আমাদের যন্ত্রণা হাঁটাতে পারছি না কিন্তু কিছুতেই ভুলতে পারছি না কিছুতেই আমরা ভুলতে পারছি না কি করে ভুলব আর তুমি এখানে এসব জ্ঞানযোগ উপদেশ করছো উদ্ধবজিকে লাস্টে আমাদের নন্দ মহারাজ বলছে হে উদ্ধ উদ্ধব বলে না বোজবাসীরা খুব সংক্ষেপে নাম করে উদ্ধবকে উধ বলে উদ্ধব হ্যাঁ উধো হে উধ শোন তুই বলে ব্রজবাসীদের প্রেমের ভাষা বাবা তুই আসিস না কেন উঠি রেখেছিলাম তোর জন্য কালকে বলো প্রেমের ভাষা এগুলো জগতের লোক নকল করবেন এ ব্রজবাসীদের এটা প্রেমের ভাষা যেই আসুক সেটা বুঝু উদ্ধ তুই যে এসব কথা আমাকে বলছিস যে আমার এই তোর কৃষ্ণ বলরাম নাকি ভগবান আচ্ছা তোল কৃষ্ণ বললাম যদি আমি ভগবানই মেনে নিই তাহলে তার চরণেই যে মতি থাকে কে আমি তো ভুলতে পারি আমি তো জানি আমার ছেলে আমার কোলে ছেলে আর যদি ভগবান কাকে বলে ভগবান যে ভগবানকে নন্দমার বুঝি বাবা আমার খরমটা আনতো তখন কৃষ্ণ কী করলেন আনন্দের সঙ্গে সেই খরমটাকে মাথায় নিয়ে এরম করে এলেন সেই জন্যই তো তিনি ভগবান আর সেই জন্যই তো আমি ডাকাত আমি গুরু বৈষ্ণবকে সম্মান করতে জানি না আমি গুরু বৈষ্ণবের মর্যাদা বুঝি না সেই জন্য আমি সাধু নয় আমি ডাকাত এর ভগবান ভগবান কী জন্য ঈশ্বর পরিবাদের সঙ্গে চৈতন্য মহাপক্ষীরাম দৈন্য দেখেছেন ভক্তগণের সঙ্গে কীভাবে দৈন্য দেখেছেন সেগুলো স্মরণ করবে চৈতন্য ভাগবত এগুলো পুনঃ পুনঃ দেখবে সেখানে পাগল হয়ে যাবে এইটা করতে করতেই তোমাদের এই রাজ্যে প্রবেশ হবে তানেল হবে না আগে গৌরাঙ্গ নিত্যানন্দের লীলা নেবে সেখানে অতি দুঃখের সঙ্গে সব কথা বলছেন আর এখানে এবার পরে উদ্ধবজিকে এই সমস্ত উপদেশ যখন দিচ্ছেন তখন নন্দ মহারাজকে এই সব উপদেশ করেছেন করা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু তারা কি ওই রকম কথাতে সান্ত্বনা পাওয়ার অবস্থা নাকি তারা তো জানা আমাদের ছেলে দুটো এ ভগবান গর্গমনি বলেছেন ভগবান কি ও মাথায় থাকে না ঐশ্বর্য জ্ঞান যতক্ষণ মাথায় থাকবে ততক্ষণ প্রেমপীতি শিথিল হয়ে যায় তখন আর মাথায় আসে না থাপ্পর দিয়ে। হে কৃষ্ণ মেরে তো এক থাপ্পড় বদমাশি করিস তুই হ্যাঁ যশোধা মাই আমাদের এখানে সচিমা হ্যাঁ গৌরকে মারতে গেলেন করতে গেলেন হাত ছিটকে বেরিয়ে ফেলে গেল গিয়ে হাঁড়ির উপরে গিয়ে বসে বলল। যেখানে অন্ন অন্য ব্যঞ্জন হাড়ি উপরে গিয়ে যা গঙ্গায় চান করে এই সব ছিলি তুই তুমি এসব কথা বলছো এখানে কৃষ্ণের নৈবেদ্য হয়েছে এগুলোকে তুমি অপবিত্র বললে এগুলো পবিত্র সব আমি অপবিত্র হলাম না পবিত্র হলাম উল্টে জ্ঞান যোগ উপদেশ করে মাকে এই হচ্ছে গৌর এই হচ্ছে কৃষ্ণ একই সেই জন্য সেখানে বলছেন এবার গোপিকাগণের প্রসঙ্গ তাদের দুঃখ সাগরে সবাই ডুবে রয়েছেন কি করে কাটাবেন সেই প্রসঙ্গগুলো বলা যাবে না এগুলো অত্যন্ত গোপনীয় সব আলোচনা অত্যন্ত প্রেম সাগরে না ডুবলে পরে এইসব হয় না তথাপি আমি একটু স্পর্শ করে আজকে বন্ধ করব। সেখানে বলছেন সে সুকবাচক যে আস্তে আস্তে গোপিকাগণ দূর থেকে দিচ্ছে কৃষ্ণের মতো কে এলো একান্ত একবারে কৃষ্ণের মালা কৃষ্ণের কাপজ, কৃষ্ণ এসে গেছে হৈচই করছে সব রাধারানী বলেন কৃষ্ণ নয় কৃষ্ণ যদি হতো তোমার আমার ভিতরে বাতৎসল্য আসতো না আমার স্নেহ আসছে তার প্রতি কৃষ্ণ এলে আমার প্রতি আমার তো প্রিয় সে প্রিয়র প্রতি কখনো স্নেহ আসে না বাত্সল্য সন্তান সেই বলছেন না ভালো করে দেখ তোদের ভুল হচ্ছে গে সত্যি কৃষ্ণ নয় উধো উধো উধো এসছে কৃষ্ণের প্রিয়জন সেখানে বলছেন সুকুবাচ লাং বীক্ষো কৃষ্ণাচর ব্রজশ্রি প্রলম্বা নব কাজ পিতর লসত মুখার পিমিষ্টকুন্ডল ুচর ব্রজশ্রি প্রলম্বা নব ক্ঞ লসমখা রবিন্দম পরিষ্ঠ কুণ্ডলম এবার আস্তে আস্তে তার হাসি তার বেশভূষা এসব দেখে আস্তে আস্তে নির্ণয় করে এটা তাকে এবার গোপন কথা জিজ্ঞাসা করার জন্য সবাই মিলে নিয়ে গেলে জ্ঞানগুদ্রি যমুনা তীরে একটা জায়গার নাম সেখানে জ্ঞান উপদেশ করা হয়েছিল উদ্ধবজি জ্ঞান উপদেশ করতে গেছিলেন গিয়ে ভালো জন্মের শিক্ষা পেয়ে গেছেন উদ্ধবজি জ্ঞান উপদেশ জ্ঞানযোগ উপদেশ করতে গেছেন গোপিকাগণকে সেখানে কালকে কিছু কিছুতেই প্রসঙ্গ করে সঙ্গে সঙ্গে আমরা অন্য অন্য চ্যাপ্টারে চলে যাবো তাড়াতাড়ি করে গব। আমার সময় বেশি নেই তাড়াতাড়ি অনেক কথা বলবার ইচ্ছা কিন্তু উপায় নেই সেই জ্ঞানগুদ্রি সেখানে বসিয়ে কলা বাগানে তীরে সেখানে বসিয়ে এমন সব গোপন সব কথা জিজ্ঞাসা করেছিলেন সেখানে রাধারানীর যে ভাব উদ্ধবজি দেখেছিলেন তার পাগল হয়ে গেছিলেন এই রকম ভাব যাদের কৃষ্ণতে এরকম ভাব তাদের কত সৌভাগ্য আর আমি তাদেরকে এই সব জ্ঞান উপদেশ করতে গেছি তোমার একে ভালোবাসো সে তোর পরাৎ পর অকিলশ্বর রেগে দে তোর পরাৎ পর অকিলশ্বর আমাদের প্রাণেশ্বর আমাদের প্রাণনাথ কৃষ্ণ আমাদের উপদেশ করতে আসছে সেইটাই পরবর্তীকালে রাধারানী কুরুক্ষেত্রে যখন মিলিত হয়েছেন তখন কৃষ্ণকে বর্ষনা করেছেন তোমার একটা জ্ঞানগম্য নেই মাথায় তুমি উদ্ধব দিয়ে আমাদেরকে জ্ঞান উপযোগ উপদেশ নহে যোগী নহে গোপী যোগী জ্ঞানী যে আমাদেরকে জ্ঞানযোগ করাইবে শিক্ষণ করাবে তুমি তোমার স্থানাস্থান না করো বিচার তুমি না বিদগ্ধ তুমি তো ললিত মাধব তুমি না বিদগ্ধ মাধব তুমি এই সমস্ত শিক্ষা করো ওদেরকে দিয়ে আমাদের জ্ঞান উপদেশ করার আমরা জ্ঞান উপদেশ করবো আমরা তোমাকে ভুলতে চাইতে পারছি না উদ্ধব এসে আরো নুন কাঁটা খায় নুনের তুই ধ্যান আমরা জেগে জেগে ধ্যান করছি ওরা নম ধ্যান করে যোগীরা আর আমরা জেগে জেগে ধ্যান করছি যেখানে দেখাচ্ছি কৃষ্ণ যেখানে দেখেছি সব কৃষ্ণ আর আমাদেরকে উপদেশ করছে ধ্যান করুন কৃষ্ণের কথা চিন্তা করুন জ্ঞান যোগ উপদেশ করছে স্নান্তান না করে বিচার উদ্ধবজি তখন পরে কেড়েছিলেন হাউ হাউ করে কেঁদেছিলেন কৃষ্ণের কাছে গিয়ে বড় শিক্ষা পেলাম আর বাপের জন্য বৃন্দাবনে কি সজ্জনম আজ কথিতা ভেজু মুকুন্দ পদ শ্রুতি্রাম বাঞ্চা কল্প পথি পাবনেভাবেভ্যো নমো নম